قر وعلينا ما الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه بارك تطليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي ان ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا এই পৃথিবী এক আজীব জায়গা আল্লাহ তালা পৃথিবীকে যেমন আজীব ভাবে বানিয়েছেন আমরা মানুষ তার চেয়ে বেশি আজীব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন আর এই পৃথিবীর জমিনকে আল্লাহ তালা প্রশস্ত ভাবে বানিয়েছেন আসমানকে আল্লাহ তালা বানিয়েছেন খুটিবিহীন ভাবে এবং আসক আসমানকে আল্লাহ সাজিয়েছেন অজস্র লক্ষ কোটি নক্ষত্র দ্বারা আদদুনিয়া আল্লাহ আসমানকে মুজাইন করেছেন লক্ষ কোটি নক্ষত্র দ্বারা এই সমস্ত কিছু তৈরি করেছেন আল্লাহ তালা ডেকোরেট করেছেন এবং এর উদ্দেশ্য আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আল্লাহ মা আলাল আল আল আর আমালা আল্লাহ তালা আসমান এবং জমিনকে বানিয়েছেন পুরা দুনিয়াকে বানিয়েছেন এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা বানিয়েছেন জৈনাতাল্লাহা এবং এগুলিকে আল্লাহ তালা জেন্দান করেছেন ডেকোরেট করেছেন সাজিয়েছেন গুছিয়েছেন লেনাবলু আহম আই হোম হাসানু আমলা আল্লাহ তালা এটাকে সাজিয়ে গুছিয়ে এর উদ্দেশ্য বলে দিয়েছেন যে আমি যাচাই করে দেখতে চাই আই হোম আমালা। তাদের মধ্যে থেকে কে আসান আমল করে শ্রেষ্ঠ আমল করে শ্রেষ্ঠ আমল কি। শ্রেষ্ঠ আমল হচ্ছে এই পৃথিবীকে দেখে আল্লাহ তালাকে চেনা আল্লাহ তালাকে জানা আল্লাহ তালার হুকুমাহাকামগুলিকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করে দুনিয়াতে এবং আখেরাতে সফলকাম হওয়া এইটা দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য এবং দুনিয়াকে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন কিন্তু আমরা আমাদের মাইন্ডসেটের কারণে এই উদ্দেশ্য থেকে বঞ্চিত উদ্দেশ্য বোঝা থেকে বঞ্চিত আমরা যারা আসমানকে দেখি আসমানের মধ্যে নক্ষত্রগুলিকে দেখি নক্ষত্রের মধ্যে সবচেয়ে নিকটতম নক্ষত্র যেটা সূর্য এটাকে দেখি সেই সূর্যকে দেখে সূর্যকেই সমস্ত শক্তির উৎস মনে করি এবং সূর্যের কাছে আমাদের মাথাকে অবনত করি এবং সূর্যকে ইবাদত করা শুরু করে দেয় সূর্যেরই সেজদা করা শুরু করে দেয় কেউ নক্ষত্রে সেজদা করে কেউ চন্দ্রের সেচদা করে কেউ পাহাড়কে বড় পাহাড় দেখে তার ইবাদত করে কেউ বড় বৃক্ষ দেখে তার ইবাদত করে কেউ বড় নদী দেখে তার ইবাদত করে তো আল্লাহ তালার সৃষ্টি দেখে যেখানে আল্লাহকে চেনার কথা সেখানে আমরা আল্লাহ তালার সৃষ্টি দেখে সৃষ্টির মধ্যেই মশগুল হয়ে গেছি এইটা আমাদের একটা পথ পদস্খলন এটা আমাদের একটা ভ্রান্তি এই ভ্রান্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহতালা আসলে এই দুনিয়াতে যত কিছু বানিয়েছেন এই সব কিছু আল্লাহ তালার কুদ্রতের নিশানি এগুলি আল্লাহ তালাকে আল্লাহ তালার পরিচয় বহন করে এগুলি আল্লাহ তালার পরিচয়কে প্রকাশ করে এগুলি দেখে আসলে আল্লাহ তালাকে চেনা যথেষ্ট ছিল। কিন্তু আমরা আমাদের বুদ্ধিমত্তার এবং বুদ্ধিস্খলনের কারণে আমরা পথভ্রষ্ট হই যার ফলে সৃষ্টি থেকে স্রষ্টাকে না চেনে সৃষ্টির মধ্যে আমরা মশগুল হয়ে থাকি সেই জন্য আল্লাহ তালা যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন নবী আলা ইসলামকে পাঠিয়েছেন মানুষের মধ্য থেকেই মানুষ কে বোঝানোর জন্য আল্লাহ তালা একজন একজনকে বাছাই করেছেন তাদের মাধ্যমে আল্লাহ তালা মানবীয় ভাষায় মানুষকে বুঝিয়েছেন সেই জন্য কখনও কখনও কিতাব নাজিল করেছেন আল্লাহ তালা কখনও কখনও মৌজেজা নাজিল করে উপস্থাপন করেছেন কখনও কখনও আল্লাহ তালা কুদরতকে জাহির করেছেন যাতে আমরা চিনে নিতে পারি আল্লাহ তালাকে এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি আর সেই জন্য নবী আলা ইসলামের ধারাবাহিকতায় আদম আলা ইসলাম থেকে নবীদের যে ধারাবাহিকতা সেই নবীদের ধারাবাহিকতা শেষ নবী হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যিনি আমাদের জন্য এবং পুরা পৃথিবীর জন্য রহমা হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন যাকে রহমা হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন রসু ইসলামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের জীবনের উদ্দেশ্য কী রসু আসলামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আর্শ কী রসুল ইসলামের মাধ্যমে আমরা জানতে পেরেছি জান্নাত কি জাহান্নাম কি আমাদের হিস্ট্রি কী আমরা এই রসুল ইসলামের মাধ্যমে প্রাণী জগতের মধ্যে অন্য যে কোনো প্রাণীর চেয়ে ভিন্ন অবস্থাতে আল্লাহ তালা আমাদেরকে উঠিয়েছেন এক রস ইসলামের মাধ্যমে যার মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি এই রসুল ইসলামের জীবন জানার মাধ্যমে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে যেমন জানতে পারবো আমরা দুনিয়াতে কী করে সফল হতে হয় আখেরাতে কী করে সফল হতে হয় সেটাও জেনে নিতে পারব। সেই জন্য রসু ইসলামের জীবন জানা আমাদের জন্য খুবই জরুরি আর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে রসু ইসলামের জীবন নিয়ে এই প্রোগ্রাম করার আয়োজন করা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা তালার কাছে সুক্রিয়া আদায় করি এবং রসু ইসলামের জীবন আমাদের কাছে পৌঁছানোর জন্য যে সমস্ত ওলামাকেরাম চা চোদ্দোশো বছর থেকে তাদের জীবনের সমস্ত কোরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত দিনকে বহন করে নিয়ে এসেছেন আমরা তাদেরও সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা তাদের সকলকে কবুল করেন এবং আমাদের এই আয়োজনকে কবুল করেন আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে সহজ করেন সিরা সম্পর্কে জানার জন্য জানার আগে আমরা সিরা শব্দটার অর্থ জেনে নিই সিরা শব্দটার অর্থ হচ্ছে ইংলিশ আরবি টু ইংলিশ ডিকশনারির মধ্যে হ্যান্ডসওয়ার ডিকশনারি এইটা ওয়ান অফ এখানে এইটা যেমন আমার পছন্দ আমার ওলামা কেরাম এবং আমার বন্ধু বান্ধব বেশিরভাগ সবারই রেকমেন্ডেড বই আমিও রেকমেন্ড করব আপনাদেরকেও যাদের সম্ভব কালেক্ট করে নেবেন হ্যান্ডসওয়ার ডিকশনারিতে রসুল সিরা শব্দটা অর্থ হয়েছে বিহেভিয়ার ওয়ে অফ লাইফ অ্যাটিটিউড পজিশান রিঅ্যাকশান वे अफ एक्टिंग बोग्राफी बायोग्राफी शब्द एखे निब जार जर जैगे ठीक आयोग्राफी सब्धर अर्थ बैोग्राफी जख क्यों बोले सारा फुलान अमुक चले uh, सर अमुकर चलार पथ सरतुल आबू बकर आबू बकर जीवन सरतुल अमर अमर जीवन अमर जीवन ही बायोग्राफी अफ अमर तो सीरा शब्दा के कारो क्षेत्र এবং যে কারো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেরা শব্দটার সাথে যখন আলিফলাম যোগ করে আস ব্যবহার করা হয় অর্থাৎ দা বায়োগ্রাফি তখন এই হ্যান্ডসি ডিকশনারিতেও এবং অন্যান্য ডিকশনারিতেও আমি দেখেছি আস সিরা শব্দটাকে ব্যবহার করা হয় দ্য বায়োগ্রাফি অফ মোহাম্মদ সাল্লু আলী ওয়সালাম অর্থাৎ দ্য সেরাত রসুল সাল্লু আলাম এর অর্থ কারণ হচ্ছে আর সেরা শব্দটা এত বেশি ব্যবহৃত হয়েছে আজ সেরা শব্দটা এত বেশি ব্যবহৃত হয়েছে রসুল ইসলামের জীবন হিসাবে সেই জন্য আসসিরা শব্দটাকে একটা রিজার্ভ ওয়ার্ড হিসেবে ডিকশনারিতে ব্যবহার করা হয় অর্থাৎ আসসেরা বললেই আমরা সেরাতুল রসুল অর্থাৎ বায়োগ্রাফি অফ মোহাম্মদ সাল্লাহ আসলামকেই বুঝি আর সেরার সাথে কোরআন হাদিসের কিছু তো পার্থক্য আছে সিরা চর্চার সাথে কোরআন হাতে চর্চার কিছুটা পার্থক্য আছে কোরআনকে আল্লাহ তালা সাজিয়েছেন কোরআনের কে আয়াতগুলিকে আল্লাহ তালা সাজিয়েছেন সম্পূর্ণ তার নিজস্ব হেকমা অনুযায়ী কোরআনের আয়া সুরাগুলিকে আল্লাহতালা সাজিয়েছেন সম্পূর্ণ তার নিজস্ব হেকমা অনুযায়ী কোন সুরার পরে কোন সুরা কোরআন থাকবে সেটাকে আল্লাহ তালা তার নিজস্ব হেকমা অনুযায়ী সাজিয়েছেন এবং সুরার মধ্যে কোন আয়তার পর কোন আয়াত আসবে এটাও আল্লাহ তালা তার নিজস্ব হেকমা অনুযায়ী সাজিয়েছেন আর এই ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কোনো স্পষ্ট জ্ঞান নেই আর রসুস আসলাম হাদিসগুলোকে ওল্লামা কেরাম সাজিয়েছেন মূলত দুইটা প্রক্রিয়ায় প্রথম প্রক্রিয়া হচ্ছে মুসনাদ মুসনাদ হচ্ছে ইন্ডেক্স বাই দ্য সানাদ অর্থাৎ সানাদ অনুযায়ী সাজানো বর্ণনাকারীর নামের ক্রম অনুসারী সাজানো যেই বর্ণনাকারীর নাম আরবি অ্যালফাবেটিক্যালি প্রথমে আসবে তার বর্ণনাগুলিকে প্রথমে বর্ণনা করা হবে তারপরে দ্বিতীয় বর্ণাকারী তারপরে তৃতীয় বর্ণাকারী এভাবে বর্ণাকারীর নামের ক্রম অনুসারে সাজানো হয়েছে এটাকে বলা হয় মুসনাদ এক্সাম্পল হচ্ছে মুসনাদ আহমেদ বিন হাম্বল মুসনাদ আহমেদ এটা আহমেদ বিন হাম্বুল রহিম অনেক বড় একটা মুসনাদ সংকলন হাদিসের সংকলন দ্বিতীয় যে প্রক্রিয়ায় হাদিসকে সাজানো হয় সেটা হচ্ছে সুনান সুনান হচ্ছে বিষয়ভিত্তিক ইন্ডেক্সিং ইন্ডেক্সিং বাই দ্য টপিক বিষয়ভিত্তিক সাজানো কোনো একটা হাদিসের গ্রন্থকে যেমন সুনান আবু দাউদ মুসলিম সাহি মুসলিম সাহি বুহারি এগুলি সব শুনান এগুলিতে ওলামাকামরা ইমামরা হাদিসের ইম্মারা সাজিয়েছেন আসলে বিষয়ভিত্তিক সালাতের চাপ্টারে গিয়ে আপনি শুধু সালাতের হাদিসগুলি পাবেন সিয়ামের চাপ্টারে গিয়ে আপনি শুধু সিয়ামের হাদিসগুলি পাবেন হাজের চাপটারে গিয়ে আপনি শুধু হাজি হাদিসগুলি পাবেন তো এইভাবে হাদিসগুলিকে চাপ্টার চাপ্টার এবং চাপ্টারগুলিকে আসলে বিষয়ভিত্তিক ভিত্তিক সাজানো হয়েছে আর সিরা হচ্ছে একটা টাইম লাইন রসু ইসলামের জীবনের একটা সময়কাল রসুল ইসলামের জীবনের শুরু থেকে বেশিরভাগ সিরা এবং আমাদের ওলামা কেরাম যারা পূর্বেকার ওলামা কেরাম এবং বর্তমান ওলামা কেরাম যারা সিরাকে সাজিয়েছেন তারা প্রত্যেকেই সাজিয়েছেন আসলে রসু ইসলামের জীবনের অনেক পূর্ব থেকে রসুল ইসলামের জীবনের আগের প্রেক্ষাপটকে উপস্থাপন করার জন্য আর তারও আগে তাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ নবী আলা ইসলামের জীবনীকে সাজানোর বোঝানোর জন্য একটা রসু আসলামের জীবনের অনেক পূর্ব থেকে সিরাকে শুরু করা হয় তারপরে রসুল ইসলামের জন্ম রসু আসলামের জন্মের পরে রসু আসলামের শৈশব রসু আসলামের কৈশোর যৌবন তারপর রসু আসলামের নবতের জামানা नबवतर जमाना पे मक्कर जमाना मदिनार जमाना प्रथम हिजड़ी द्वितीय हिजड़ी तृत्य हिजड़ी तर प्रथम जिहद द्वित जिहद तृत्य जिहद ये सजानो एक टाइम लाइन हिसाब से रसुल्लम समय कौन क्षेत्र कर घटना घटे ये टाइम लाइन हिसाब सेजिए तो तसुलर जीवन ही रसुल्लम सीरा माध्यम से रसुलसलम जीवन पूरा एक পরিপূর্ণ ধারণা না হলেও একটা স্বচ্ছ ধারণা আর জীবন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা যেটা আমাদের জীবনের জন্য আমাদের আখেরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করি ইনশাআল্লাহ সেরা চর্চার জন্য আমরা অনেকগুলিকে অনেকগুলি উদ্দেশ্যকে এখন জেনে নিব ওলামা কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে অনেক উদ্দেশমের সিরাজ চর্চার উদ্দেশ্যগুলিকে উপস্থাপন করেছেন সময় সংকীর স্বল্পতার কারণে আমরা অল্প কয়েকটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্দেশ্যকে আগে জেনে নিই এর মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলির মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে উম্মার মধ্যে একতলাফগুলি কমিয়ে নিয়ে উম্মার মধ্যে একটা ঐক্য তৈরি করা উম্মার মধ্যে দ্বিমদগুলিকে কমানোর চেষ্টা করা যখন আপনি আপনার মতো চিন্তা করবেন আমি আমার মতো চিন্তা করবো অন্যকে অন্যের মতো চিন্তা করবে আমাদের মধ্যে একতলাফ তৈরি হবে আর আল্লাহ তালার ওয়াদা হচ্ছে যখন একতলাফ তৈরি হবে কোনো কিছুর মধ্যে তখন আল্লাহ তালা একতলাফ পুরা করার জন্য আমাদের জন্য একটা পন্থা তৈরি করে দিয়েছেন ফা ইনতানাজা তুমা ইন ফরদ্দ আল্লাহ ও রসুল যদি তোমাদের মধ্যে কোনো তানাজা তৈরি হয় ডিসপিউট তৈরি হয় কোনো বিতর্ক বা মতবিভেদ তৈরি হয় ফরদ্দো এল আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো তোমরা ও রসুল এবং রসুলের দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো মানে কি আল্লাহর দিকে ফিরে আসা মানে তাবেইন সাহাবি তাবেইন এবং তাবে তাবেইন সকলের মত আল্লাহর দিকে ফিরে আসা মনে হচ্ছে কোরআনুল করিমের দিকে ফিরে আসা দেখো কোরআন কি বলে আমাদের দুইজনের মধ্যেকার যে মত পার্থক্য এই ব্যাপারে কোরআন কি বলে আমরা যদি উভয়ে কোরআনকে আমাদের বিচার বিচারক হিসাবে মেনে নেই অর্থাৎ কোরআন যেটা বলবে সেটাকে আমি মেনে নিব ইনশাল্লাহ তাহলে আমাদের নিজেদের মধ্যেকার দিমতগুলিকে কম ইনশাআল্লাহ কমে আসবে আর এলার রসল মানে কি রসুলের দিকে ফিরে আসা মানে কি রসুলের দিকে ফিরে আসা মানে রসুলের দিকে ফিরে যাওয়া না দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে কেয়ামতের ময়দান রসুল দেখা হবে দিকে ফিরে যাওয়া না সাহাবি এবং তাবে তাবেন সকলের মতামত সে দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে রসুল সাল্লাহসালামের সুন্নার দিকে ফিরে যাওয়া দেখো রসুল্লা সাল্লামের সূনা কি বলে তোমার আর আমার মধ্যে যে বিতর্ক এই বিতর্কের ব্যাপারে রসুল ইসলামের সূনা কী বলেন যদি রসুল ইসলামের সূনা তোমার পক্ষে হয় তবে আমিও তোমার পক্ষে রসুল ইসলামের সুন্না যদি আমার পক্ষে হয় তবে তুমি আমার পক্ষে তাহলে আমাদের উভয়ের মধ্যেকার একতেলাফগুলি কমে আসবে ইনশাল্লাহ আর তারপরও আমাদের মধ্যে কিছু একতলাফ থাকবে মানুষ হিসাবে মানুষকে তালা ইউনিক হিসেবে বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে তালা এইটা আল্লাহ তালার যে প্রত্যেকটা মানুষকে তালা ইউনিক হিসেবে বানিয়েছেন এই প্রত্যেকের মধ্যেকার যে ইখতলাফি এরিয়াগুলি আছে প্রত্যেকের মধ্যে যে একদম ইউনিক এরিয়াগুলি আছে এগুলি হয়তো সবার সাথে আমাদের মিলবে না কিছু দিমত আমাদের থাকবেই তারপরও ইনশাআল্লাহ আল্লাহ তালা ওয়াদা যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে যাই তবে আমাদের নিজেদের মধ্যেকার দিমতগুলি কমিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে চলার তৌফিক পাবো ইনশাল্লাহ একসাথে চলার তৌফিক পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর দ্বিতীয় উদ্দেশ্য রসুল ইসলামের সিরা শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রকৃত ইতিহাস জানা ইসলামের প্রকৃত ইতিহাস জানা রস ইসলামের সিরা জানার মাধ্যমে আমরা শুধু রসু ইসলাম অর্থাৎ একজন ব্যক্তি বা একজন নবীর জীবনের মধ্যেই আমাদের এরুমকে সীমাবদ্ধ করবো না রসুল ইসলামের জীবন মানে হচ্ছে পুরা ইসলামের ইতিহাসকে জানা এই রসুল ইসলামের সিরা জানার মাধ্যমে যেমন আমরা রসুল ইসলামের জীবনকে জানবো রসুল ইসলামের সময়কালকে জানবো সেই সময়কাল ভৌগোলিক অবস্থানকে জানবো অবস্থাকে জানবো সেই জামানার सांस्कृतिक अवस्था के जब मानुषर रुचि कलचार एगुल सम्पर्कें रसु इस्लम पक्षर मानुष क्या रसुसम विपक्ष मानुषर कानब रसुसलम के रसुलसलम केिएक्ट कर रसु इस्लम जमानर मानुषरा रसुलसलम के क्यों रिसीव कर पूरा जमाना सम्पर् जानब रसुस्लम आहकाम प्रेक्षी क्यी करा तक कीभे अनुसरण करुकूमगे कीभे इमप्लीमेंटेड इम्लीमेंट कर फले पूरा इसलम सम्पर्के पूरा इसलमर हिस्ट्री सम्पर् ব্যাপক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করেন আর দাওয়ার জন্য আমরা যারা দায়ী যা দাওয়াত আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতি দিতে গেলে কোন কোন কোন সময় অবস্থায় আমাদের জন্য দরকার সেটা ইনশাল্লাহ আমরা এই এক সিরাচর্চার মাধ্যমে আমাদের কাছে ইনশাআল্লাহ চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা সহজ করেন মোহাম্মদ বিন সাদ বিন আবু আকাসন বলেন অর্থাৎ সাত বিন আবু অক্কাশ সরিউতালুর সন্তান মোহাম্মদ আর সাত বিন আবু অক্কাশ সরদাহ ছিলেন আশারে মুবাসার অর্থাৎ জীবদ্দশাতেই জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন তার ছেলে মুহাম্মদ রহিমল্লা বলেন আমাদের পিতা আমাদেরকে রসুল ইসলামের গজুয়াগুলিকে শিক্ষা দিতেন সিরাজ শিক্ষা দিতেন তিনি বলতেন তোমরা তোমাদের পূর্বপুরুষের এটা তোমাদের পূর্বপুরুষের সংস্কৃতি তোমার পূর্বপুরুষের ইতিহাস অতএ তোমরা মাগাজই শিক্ষা করো সিরাজ শিক্ষা করো রসুল আসলামের সাহাবিদের এবং তার পরবর্তী জেনারেশনরা রসুল সিরাকে মাগাজি শব্দটা দ্বারা ব্যবহার করতেন মাগাজি অর্থাৎ গজোয়া থেকে আসা শব্দটা অর্থাৎ যুদ্ধ জিহাদ রসু শেষ যে দশ বছর মদিনার দশ বছর এই সময়ে রসুল ইসলাম এতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন যার ফলে এই সময়টাকে মাগাজি শব্দটার দ্বারাই ওলামাকাম ব্যবহার করতেন ওলামা কেরামের কাছে রসুল সিরাটা মাগাজি শব্দ দ্বারাই পরিচিত ছিল এবং আমাদের কাছেও বর্ণনাতে মাগাজি শব্দটাই আমরা ব্যবহার বেশি পেয়েছি আর আলি বিন হোসাইন বিন আলী বিন আবু তালিব রদি আল্লাহ তালনু বলেন আবু আলী বিন আবু তালিব রদিয়তলা নাতি তার নাম আলী ছিলেন তিনি বলেছেন যে আমাদের আমরা সেইভাবে সিরাজ শিক্ষা করতাম আমাদেরকে আমাদের বাবা সেইভাবে সিরাজ শিক্ষা দিতেন যেভাবে কোরআন শিক্ষা দিতেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেইভাবে সেরা শিক্ষা করতাম যেভাবে কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করতাম খুবই তাৎপর্যপূর্ণ কথা বটে আমরা এখন না রসুল ইসলামের সেরা শিক্ষা করি না কোরআন শিক্ষা করি আমরা নিজেরা সেরা শিক্ষা করি কোরআন শিক্ষা করি না আমাদের সন্তান সন্তান সেরা বা শিক্ষা দান করি আমরা রসুল ইসলাম সম্পর্কে জানি কোরআন সম্পর্কে যতটুকু জানি আমাদের পরবর্তী জেনারেশন তার চেয়ে কম জানে এবং আমাদের পূর্বপুরুষরা হয়তো তার চেয়ে একটু বেশি জানতেন তো যতই জেনারেশন যাচ্ছে আমরা অজ্ঞতার অন্ধকারে ততই বেশি নিমজ্জিত হচ্ছে। এক সময় রসুসলামের ব্যাপারে কুচ্ছা রটনা করার মধ্যে আমরা পেতাম শুধু যারা ইসলামের বাইরে ছিল এখন মুসলমান পরিবারের অংশ জন্মগ্রহণকারী লোকেরাও রসু ইসলাম সম্পর্কে অজ্ঞতা বসুত যে সমস্ত কথাবার্তা বলে সেগুলি আমাদের জেনারেশনের অজ্ঞতা থেকে অজ্ঞতার দিকে চলে যাওয়ার একটা নিদর্শন আর কিছু না এইজন্য এই সাহাবিরা তাদের সন্তান সন্তদিকে কোরআন শিক্ষা দিতেন এবং রসু আসলামের সিরা শিক্ষা দিতেন একই গুরুত্বের সাথে তার কারণ কি কারণ কোরআন তো আল্লাহ তালার নাজিল করা আহকাম এবং হুকুম এবং রস আল্লাহ তালার বাণী এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই এটা আমাদের শিখতেই হচ্ছে কিন্তু যখন আমরা রসু আসলামের জীবনকে শিখতে যাব। তখন আমরা কোথা থেকে রসু আসলামের জীবন সম্পর্কে জানব যখন আমরা মুসার আসলামের জীবনকে জানতে চাইব তখন আমরা কোথায় যাব, আমরা যখন ঈসা আল আসলামের জীবনকে জানতে চাইবো আমরা যখন ইব্রাহিম আল ইসলাম সোলেমান আল ইউসুফ আল জীবনকে জানতে চাইবো তখন আমরা কোথায় যাব তখন আমরা কোরআনের দিকে যাব কারণ কোরআনের মধ্যে ইব্রাহিম আল ইসলাম ইউসুফ আল্লাহ ইসলাম মুসারসলাম সম্পর্কে এত বিস্তারিত আছে যে ইনশাআল্লাহ কোরআন আমাদের জন্য যথেষ্ট নবী আলা যে সমস্ত নবী আল কথা বর্ণিত আছে তাদের জীবন সম্পর্কে জানার জন্য কোরআন যথেষ্ট যথেষ্ট পরিমাণ ইলেবারেটলি বলেছেন কিন্তু রসু ইসলাম সম্পর্কে জানতে চাইলে আমরা কোথায় করানেও হ্যাঁ কোরানেও রসুলাম সম্পর্কে বর্ণিত আছে কোথাও রসু নাম মেনশন করে বলা হয়েছে কোথাও উইদাউট মেনশনিং হিজ নেইম উপস্থাপন করা হয়েছে কিন্তু রসু জীবনটাকে ঠিক সেইভাবে উপস্থাপন করা হয়নি যেভাবে ইউসুফ আসলামের জীবনটাকে উপস্থাপন করা হয়েছে সুরা ইউসুফ যখন আমরা পড়ি ইউসুফ ইসলামের জন্ম থেকে শুরু করে প্রায় শেষ পুরো জীবনটাকে কাভার করা হয়েছে যখন আমরা ইসার আসলামের জীবন সম্পর্কে দেখার চেষ্টা করি কোরআনের মধ্যে যথেষ্ট পরিমাণ স্পষ্ট স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যখন আমরা মুসার আসলামের সম্পর্কে জানতে চাই মুসার আসলামের জন্মের আগে থেকে বর্ণনা শুরু হয়েছে এবং মুসার ইসলামের জন্মের পর থেকে মুসার আসলামের পুরা জীবনটাকেই বর্ণনা করা হয়েছে কিন্তু রসুল ইসলামের জীবনটাকে কোরআন এভাবে উপস্থাপন করেনি সেই জন্য রসু ইসলামের জীবনকে জানার জন্য আমাদের রসু ইসলাসামের সিরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই সেই জন্য সিরার দিকে আমাদের যেতেই হচ্ছে তো সেই জন্য সাহাবিরা তাদের সন্তান সন্ত দিকে যেমন কোরআন শিক্ষা দিতেন একই রকম গুরুত্বের সাথে সিরা শিক্ষা দিতেন রসু সিরা শিক্ষার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে রসুল প্রতি ভালোবাসা বৃদ্ধি করা সিরা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্যের মধ্যে উদ্দেশ্য হচ্ছে রসুল প্রতি আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করা এবং প্রত্যেক মুসলমানের ইমানের জন্য ইমান ইমানদার হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে রসুল আসলামের প্রতি ভালোবাসা আর সেই ভালোবাসার মাত্রাটা কি রসুল আসলাম বলেছেন লাই মেনো হাদ হাত্তা কুনা হাব্বাই মিন্নফিহি লাই মেনো হুম হাত্তা কুনা হাব্বাইলাহিদিহি ওয়ালাদিহি ও আজম আইন যতক্ষণ পর্যন্ত কেউ পৃথিবীর তার বাবা মা তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের আমাকে বেশি ভালো না বাসবে পর্যন্ত ইমানদারি হতে পারবে না एक बार अमर रदिवलानहू रसूसलम के बी रसल्ला नफ्सर पर अर्थात जीवन परेशी जा भलोबाशी आपने नफ्सर पर आपके सब चे बी भलोबाशी अमर रदिवानू तरह कथा सब समय सत् अंतरे छो ता बिरे रसुस्लम प्रति आंतरिकता कारण रसुल्लम प्रति साथनिष्ठत कारण रसुलसलमी सहज भाव मैंने स्वीकारोक्तिस्थापन करलें আমার জীবনের পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি রসুল আসলাম বললেন না যতক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে কেউ আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদারি হতে পারবে না অমর রাজি উত্তাল বললেন ইয়া রসুল্লাহ এখন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি রসু আসলাম বললেন ওমর হ্যাঁ এবার ঠিক আছে রসুল ইসলাম টেস্টিফাই করলেন অমরাদানুকে হ্যাঁ তার ইমান ঠিক আছে এবং আমাদেরকে শিক্ষা দিলেন যে রসুল ইসলামের ভালোবাসার ব্যাপারে আমাদের কোন পর্যায়ে উঠতে হবে আমাদের নিজেদের নফসের চেয়ে আমাদের নিজেদের জীবনের চেয়ে আমাদের বাবা মার চেয়ে আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজনী সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমরা রসুল বেশি ভালো না বাসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইমানের গণ্ডিতেই ঢুকতে পারবো না আল্লাহ তালা বলেছেন ফুল ইনকান আবাউকুমো আবনাউকুমা খোয়ানুকুমো জুয়াজকো সেরত হুকুম পরিষ্কার মতে বলেছেন যদি তোমাদের কাছে তোমাদের আবা ও আবনা বাবা মা এবং বাবা এবং মা ওখান হুকুম এবং ভাই ও আজও এবং পরিবার পরিজন এবং তোমাদের মাসেরা তোমাদের কাছে এবং ও আমা যে সমস্ত মাল তোমরা জমা করো ও তেজারতা এবং সেই সমস্ত তেজারাত ব্যবসা যেগুলিকে ব্যবসা কাজকর্ম যেগুলি ক্ষতি হওয়ার ক্ষতি হওয়ার ভয় করো ও মস্তাহিনা এবং সেই সমস্ত মাসাহাকিন কমফোর্ট জোন যেখানে তোমরা থাকো যেই জায়গা তোমাদের থেকে অভ্যস্ত সেই জায়গাগুলি যে অবস্থানে তোমরা যে রুটিনে তোমরা থেকে অভ্যস্ত সেগুলি যদি তোমাদের কাছে আহাবা ইলেকুমিনা লহেও রসোলে হওয়া জেহাদিন ফেসা বেলে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি পছন্দনীয় হয় তবে তোমরা অপেক্ষা করো ভয়ঙ্কর হুমকি আল্লাহ তালা আমাদেরকে আমাদের বাবা মার প্রতি ভালোবাসা জায়েজ করেছেন এবং আমাদের বাবা মার প্রতি আমাদেরকে যথেষ্ট পরিমাণ আন্তরিক হতে হুকুম করেছেন আমাদের স্ত্রী পরিবার পরিজন আমাদের মহা পরিবেশ এগুলি সম্পর্কে ভালোবাসা আমাদের জন্য জায়েজ এবং এটা অনেকখানি রেকমেন্ডেড খুব বেশি অনেক জায়গাতে খুব পছন্দনীয় আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের যে ঘর বাড়ি এগুলির প্রতি আমাদের যে নেচারাল ভালোবাসা ফেতরাতান যে মোহাব্বত আছে এটা ঠিক আছে কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহ তার রসুল এবং তার রাস্তায় জিহাদ করার আমাদের কাছে অধিক হয়ে যায় তবে আল্লাহ তালা আমাদেরকে হুমকি দিয়েছেন ফতার আব্বাসু হতাল্লাহ অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমর আল্লাহ তালার ফায়সালা না এসে পড়ে সেই জন্য একজন মমিনের জন্য শর্ত হচ্ছে আল্লাহকে আল্লাহ রসুলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা যে মানুষ তার ভালোবাসা অর্থাৎ তার হার্টের যে অ্যাটাচমেন্ট যে সমস্ত জিনিসের সাথে থাকতে পারে ম্যাক্সিমাম পসিবল জিনিস হচ্ছে এই আটটা যেটার কথা বর্ণনা করলাম आल्ट आठटार कथा अल्लाह तला उस्थापन कर आठ टा चे अल्लाह तला अल्लाह रसुल और अल्लाह रसता जिहद केसते ना हमारे इमान गंडर ही ढुकते पर सहज एक जिन जार सम्पर्म नलेज नहीं सम्पर्क जाना नहीं व्यक्ति सम्पर्सा तो शुद्ध मुखर भलोबास मध्य सीम थे जिज्ञास करें जो मानुष के देवें सबाई बे हाँ हमें रसुलसी जदिकार तुम मेर चेय बी भलोबा से बेर चुनाव बीस भलोबासी बाबार चेबू भलोबाशी আর রসুল ইসলামের জীবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন দেখবেন যে রসুলসলামের জীবন সম্পর্কে তার কোনো নলেজই নেই হ্যাঁ এই কথা সত্য যে রসুল জীবন সম্পর্কে কোনো নলেজ না থাকা সত্ত্বেও পৃথিবীতে সবচেয়েতে যাকে বেশি ভালোবাসা হয় তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম আর রসুলাম সম্পর্কে যদি জানা যেত স্পষ্ট একটা ধারণা হতো জীবন সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে রসুল ইসলামের প্রতি ভালোবাসা আমাদের কেমন হতো আমি আমার পড়াশোনার জামানায় আমি যখন ছাত্র ছিলাম তখন আমার এক বন্ধুর দেখতাম যে আমেরিকান এবং ব্রিটিশ পপস্টারদের রক স্টারদের হ্যাভি মেটাল মিউজিশিয়ান যারা আছে তাদের বড় বড় ছবি দেয়াল সেই সময় তো ইন্টারনেট ছিল না এইসব ছবি কালেক্ট করা খুব সহজ ছিল না এবং প্রিন্ট মিডিয়াও এত আধুনিক ছিল না তো এক একটা ওয়াল পিকচার তৈরি জোগাড় করতে তার হয়তো কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে সেই সময়ের টাকা তো সে এগুলিকে কালেক্ট করে এগুলিকে রাখত তো আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আপনাকে কাঠ করবেন তাকে ভালোবাসেন যে নিজের খ্যাতির পরে নিজের মাথায় অস্ত্র দিয়ে নিজেই আত্মহত্যা করেছে আপনি কি এমন ব্যক্তিকে বিটেলসার এই সেই সমস্ত স্টারদেরকে পছন্দ করেন যারা পুরো ইউরোপ আমেরিকাকে ড্রাগের দিকে নিয়ে গেছে এবং তাদের জীবনটাও খুব সুন্দর না আপনি তাদের জীবনের দিয়ে তাকে দেখেন তাদের জীবনে তাদের নিজেদের বক্তব্য এবং তাদের জীবনের মধ্যে কোনো মিল নেই তাদের গানের ভাষা এবং তাদের জীবনের মধ্যে কোনো মিল নেই তারা পুরা জাতিকে একটা ওই ইউরোপ আমেরিকা পুরা জাতিকে ড্রাগের দিকে আর্লি এইটটি লেট সেভেন্টি ওই সময় পুরা জাতিকে ড্রাগের দিকে ধাবিত করেছে এই সমস্ত মানুষকে আপনি বেশি ভালোবাসেন কেন আর এর উত্তর কি এর উত্তর আসলে সেই সমস্ত মানুষের সাথে বেশি থাকার কারণে সেই সমস্ত মানুষের জীবন বেশি দেখার কারণে সেই সমস্ত মানুষের কর্মকাণ্ড বেশি দেখার কারণে এই ধরনের নোংরা মানুষের প্রতিও মানুষের ভালোবাসা তৈরি হতে পারে আর রসুসলামের প্রতি যদি আমাদের নলেজ তৈরি হয় রসুল ইসলামের সাহাবিদের প্রতি যদি আমাদের ভালোবাসার সাহাবিদের ব্যাপারে যদি আমাদের নলেজ তৈরি হয় আমরা যদি মুসাব রাজি উত্তাল সম্পর্কে জানি আমরা যদি হামজা বিন আবদুল মোত্তালেফ রাজিয়াতলান সম্পর্কে জানি আমরা যদি অমর বিন খাত্তাবাব রাজিয়া তালাম সম্পর্কে জানি আমরা যদি খালেদ বিন ওয়ালিদ রাজিয়া আবু বাকর সিদ্দিক রাজিয়া তালানু সম্পর্কে জানি তাহলে আমরা দেখবো যে এই সমস্ত পূর্ণবান পূর্ণবান জীবনের সামনে অন্য কোন জীবনকে আমরা দাঁড়াই করাতে পারবো না যাদের কথা ছিল জীবন ছিল এক যাদের কথার সাথে তাদের জীবনের এবং তাদের মৃত্যুর কোনো রকম বিভেদ নাই তাদের নিজেদের জীবন তাদের কথা তারা যে কথা বলেছে সেই কথার উপরে জান প্রাণ দিয়ে থেকেছে এবং তাদের দ্বারা মানুষ যত বেশি উপকৃত হয়েছে আসতে চোদ্দশো বছর পর পর্যন্ত আমরা সেই সমস্ত কথার দ্বারা সে সমস্ত ব্যক্তিদের দ্বারা অনুপ্রাণিত আমার আপনি আসরতলা ইসলামের একজন দুশ্মন ছিলেন প্রথম জমানায় এবং প্রচণ্ড দুশ্মন ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অসংখ্য যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং অনেক বেশি ইসলামের বিজয়ের জন্য তার ভূমিকা আল্লাহ তালা কবুল করেছেন আমর ইবিনা আসরাদতালান যখন মৃত্যু সজ্জায় তখন তার সাথে তার ছেলে আবদুল্লা ইবিনা আমর ইবিনা আসরাদতালান ছিলেন আমর ইবিনা আসরাদা এত হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে কান্নায় সারাক্ষণ কান্নার মধ্যে ভেঙে পড়ছিলেন কখনও এদিক তাকান কখনও ঐদিক তাকান কখনও দেয়ালের দিকে মুখকে ফিরিয়ে নেন আব্দুল্লা ইবনে আমার ইবিন আসল বলেন যে আব্বা আপনি এত হতাশ কেন রসুসলাম কি আপনার ইমানের ব্যাপারে সুসংবাদ দেননি রসুল আসলামকে বলেননি মানে আমার রসু আসসালামকে বলেননি যে আপনি ইমান বলা তো আমার ইবেন আসল বলেন যে আমি আমার জীবনে তিনটা সময়কে অতিবাহিত করেছি তিনটা পিরিয়ড পার করেছি প্রথম জামানায় আমি ছিলাম রসুস সবচেয়ে বড়ো এবং রসুল ইসলাম ছিল আমার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি আমি এমন কোনো সুযোগকে হাতছাড়া করিনি যে সুযোগে রসুল ইসলামকে অবদস্ত করা যায় অথবা রসু ইসলামকে হত্যা করা যায় বা রসুল সাথীদের কোনো ক্ষতি করা যায় আমার ইবন আসরাদামের সেই সাহাবি যিনি রসু ইসলামের সাহাবিরা যখন হিজরত করে প্রথম হাবাসা হি হিজরত করে ইথুপিয়ায় বর্তমান জমানার ইথুপিয়া ইথুপিয়া হিজরত করে তিনি নাজাশির কাছে গিয়ে ধোকাবাজির মাধ্যমে সেই সমস্ত সাহাবিদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন যাতে মক্কায় নিয়ে এসে এনাদের উপরে অত্যাচার করা যায় এবং যথেষ্ট কুটিলতার পরিচয় তিনি তখন দেখিয়েছিলেন এই আমার এমনি আসরাদের তালানু প্রথম জামা বলেন যে আমি ছিলাম রসুল সবচেয়ে বড়ো দুশ্মন তারপরে আল্লাহ তালা আমার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা দান করে আর সেই সময় রসুল আমার কাছে সবচেয়ে প্রিয় আমি যখন রসুল কাছে বায়া দিতে যাই ইসলাম গ্রহণ করার জন্য রসু আসলামের দিকে আমি হাত বাড়াই রসু আসলাম আমার দিকে হাত বাড়ায় তখন আমি আমার হাতকে ফিরিয়ে নিই রসু আসলাম আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে আমার তখন আমি বলি যে আমার একটা আছে আমার একটা শর্ত আছে রসু আসলাম বললেন তোমার শর্ত আমার ইমনি বলেন যে আমি আমার জীবনে ইসলামের বিরুদ্ধে যা করেছি সেই ব্যাপার আমাকে করে দিতে হবে আমাকে নিরাপত্তা দিতে হবে রসু আসলাম হাসলেন এবং বললেন ইয়া আমার আলা তাদরিহ আন্না আল ইসলাম ইয়াজিবু মা ক্বাবলাহা আলা তাদরিহ আন্না আল ইসলাম ইয়াজিবু মা ক্বাবলাহা তুমি কি জানো না ইসলাম মানুষের পূর্বের সমস্ত গুনাহকে মুছে দেয় ওয়া আন্নাল হিজরাতা তাজিবু মা ক্বাবলাহা এবং হিজরত মানুষের পূর্বের সমস্ত গুনাহকে ত্রুটিকে বিচ্যুতিকে মুছে দেয় ওয়া আন্নাল হাজ্জা আমার ইব নাচল তোরাও বলেন যে তখন আমার হৃদয় রসুসলামের প্রতি এই পরিমাণ ভালোবাসা তৈরি হয় এরপর থেকে রসু ইসলামের প্রতি ভালোবাসা আমার বৃদ্ধি পেতে থাকে কি আমি সংকোচের কারণে লজ্জায় সম্মানের কারণে রসু ইসলামের দিকে সরাসরি তাকাতেই পারতাম না আউট অফ রেসপেক্ট আমি কখনো রসু ইসলামের দিকে তাকাতেই পারতাম না তো আমরা হয় না যাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকে প্রচণ্ড রেসপেক্ট থাকে তাদের দিকে কথা বলার সময় মাথা নিচেগুলো কথা বলি সরাসরি তার চোখের দিকে তাকাই না तो ये भलोबासा एम छो हमें जो तुम एम रसुल्लम सम्पर्क में वर्णना करते बोली पार्बना कारण रसुल्लम दिखे सरसिदीत ना थी पूरा समय पार कर सम्मान कारण अधिक सम्मान कारण काते ही पारे जीते ही एम रसुल्लम चेहरा केमन सो हानअल्ला तो रसुलसल्लमर दुश्मन जान ही दुश्मन दीर्घ समय रसुलरुदे जरा যুদ্ধ করেছে এবং বিভিন্ন রকম কূটনৈতিক বিরোধিতা করেছে এবং সব রকমের বিরোধিতা করেছে তারাই যখন রসুল ইসলামের নিকটস্থ হন তখন রসুল ইসলামের প্রতি ভালোবাসা এই পরিমাণ হয় যে সরাসরি তাকাতেই পারতেন না আল্লাহ তালা সিরাজ শোনার মাধ্যমে রসুল ইসলামের প্রতি আমাদের ভালোবাসাও বৃদ্ধি করেন প্রাসঙ্গিক না হতে আমার ইবিন আসাদ তালুর জীবনের তৃতীয় পর্যায়ে সম্পর্কে আমরা এখানে আলোচনা ও ওরোয়াবিন মাসুদ আরবের একজন বড়ো লিডার ছিলেন বৃদ্ধ লিডার ছিলেন হুদাইবিয়া সন্ধির সময় যখন মুসলমানদের সাথে কুরাইশদের নেগোসিয়েশন হয় বিভিন্ন লিডাররা রসুল ইসলামের কাছে যায় এবং বিভিন্নভাবে প্রস্তাব দেয় কথাবার্তা বলে চলে আসে তার মধ্যে অরোহাবিন মাসুদ ছিলেন অন্যতম অরোহাবিন মাসুদ বলেন কুরাইশদেরকে যে ও কুরাইশ আমি কি তোমাদের বাবার মতো নই কুরাইশটা বলেন জি আপনি আমাদের কাছে আমাদের বাবার মতো বলল তোমরা কি আমার সন্তানের মতো নও বললেন জি আমরা আপনার সন্তানের মতো আমি কি সব সময় তোমাদেরকে আগলে রাখিনি জি আপনি আমাদের সবসময় আগলে রেখেছেন বলেন যে মোহাম্মদ যা নিয়ে এসেছে তোমরা তা কবুল করো কারণ মোহাম্মদের সঙ্গীরা কখনোই মোহাম্মদকে ছেড়ে যাবে না আমি রোমান বাদশার কাছে গিয়েছি দরবার দেখেছি আমি পারস্য বাচ্চার কাছে গিয়েছি তাদের দরবার দেখেছি আমি রাজ্যাসির কাছে গিয়েছি তাদের দরবার দেখেছি আমি রাজা বাদশাকে দেখেছি রাজা বাদশার অনুসারীদেরকে দেখেছি তাদের বন্ধু বান্ধবকে দেখেছি আল্লাহর কসম মুহাম্মাদের সঙ্গীরা মোহাম্মদকে যেমন ভালোবাসে পৃথিবীর আর কাউকে আমি এরকম দেখিনি যারা তাদের রাজা বাদশাকে তাদের লিডার কে এরকম ভালোবাসে অতএব মোহাম্মদ সাল্লাহ আসলামের সঙ্গীরা তা কখনই তাকে ছেড়ে যাবে না আমি তাদের দরবারে গিয়ে দেখেছি যে মোহাম্মদ সাল্লাহ আসসালাম উজু করে এবং তার হাত থেকে যখন অজুর পানি পড়ে সেই অজুর পানি নেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ আসলামের সঙ্গীদের মধ্যে ভিড় জমে যায় সেই পানি নিয়ে কারা তার গায়ে লাগাবে মোহাম্মদ সাল্লাহ আসলাম যখন থুতু ফেলে সেই থুতু সংগ্রহ করার জন্য সাহাবিদের মধ্যে ভিড় জমে যায় আল্লাহর কসম তোমরা যা ইচ্ছা করতে পারো মোহাম্মদের সঙ্গীরা মোহাম্মদকে ছেড়ে যাবে না সো হান আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আসসালামের দুঃশ্মন যে আছে রসুলামের যে দুশ্মন সেও সাক্ষী দেয় যে রসুসালামের সঙ্গীরা রসুলাকে কি পরিমাণ ভালোবাসতেন আর রস ইসলামের সঙ্গীরা রসু আসলামকে এই কারণেই ভালোবাসতেন যে তারা কাছে থেকে রসু ইসলামকে দেখেছেন রসুল ইসলামের জীবনকে বুঝেছেন রসো ইসলামের ভালোবাসাকে অনুধাবন করেছেন রসু ইসলামের জীবনের শততাকে উপলব্ধি করেছেন আমরাও যদি রসুল ইসলামের জীবন সম্পর্কে জানি সাহাবিদের জীবন সম্পর্কে ওই জামানা সম্পর্কে জানি রসুল ইসলামের সিদ্ধান্তগুলি সম্পর্কে জানি রসু ইসলামের অ্যাপ্রোচগুলি স্টাইল সম্পর্কে জানি ইনশাআল্লাহ রসো ইসলামের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি তো পাবেই বরং রসোল ইসলামের প্রতি ভালোবাসাকে খণ্ডনকারী এমন কোনো কিছু আমরা আমাদের নজরের সামনে কোনো দিন আনতে পারবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সিরাতের এই উদ্দেশ্যকে কবুল করেন সিরাতের আরেকটা উদ্দেশ্য নাম্বার ফোর সঠিকভাবে রসু ইসলামের পদাঙ্ক অনুসরণ করা রসু ইসলামের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জীবনে সফল হওয়ার একটা শর্ত যার জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাকে অনুসরণ করার কোনো উপায়ও আমাদের জানা নেই रसुअसल्लम के जी अनुसरण करते ही तब रसूसलम जीवन के जाना ज्यादा बाध्यतामूलक रसुअलम जीवन ना जानले रसु इसलम के परिपूर्ण अनुसरण सम्भव नए रसलमुसरण पंथाएँ को जगह आता सम्पर्क स्वच्छ धारणा होना कुरने करी मे अजस् आयात आज जगह के कुरान टोन हिसाब से उपस्थन कर मेजर है मापा है कि सठीक कि व्याटिक স্বর্ণকার যেমন তার স্বর্ণকে বেছে নেওয়ার জন্য কুষ্টি পাথর ব্যবহার করে সেইরকম আল্লাহ তালা কোরআনের মধ্যেও কিছু কুষ্টি পাথর ব্যবহার করেছেন যে আমি কোথায় আছি সেটাকে যাচাই করে নেওয়া বাছাই করে নেওয়া আমরা প্রত্যেকে দাবি করি যে আমরা রসুলাকে ভালোবাসি এবং আমরাই হক পথে আছি প্রত্যেকে আমাদের মধ্যে দাবি করে আমরাই হক পথে আছি আসলে যাচাই করে নেওয়া দরকার আমরা কি হক পথে আছি কিনা হক পথে থাকার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর হুকুমকে মানা রসুলাকে অনুসরণ করা আল্লাহ তালাকর আনেপাকে বলেছেন ওমায়ুষা আকিক রসুল মেম্বাদি মা তাবাইয়ান হুদা যারা আল্লাহ তালার রসুলের সাথে তসকিক করে যারা আল্লাহ রসুলের সাথে তর্ক বিতর্ক করে এবং বিরোধিতা করে এবং মোখালেফ হয় যদিও তাদেরকে তাবাইয়ান আলাহুল হুদা বাইয়েনা দেওয়া হয়েছে হেদায়ত দেওয়া হয়েছে এভিডেন্স এবং তাদেরকে गाइड करल्ला तक हिदायत दान कर सठी बैठिका हो तक के कुरडेंस दे रसूलम साकर्कलमसा बिलील मकम ए मम छाड़ा अन्स्कुसरण जो रास्ता अनुसरण करा रास्ता अनुसरण कर नुआल्लेह महत्ता आल्ला तला वा अल्लाह तला तक केसते চালিয়ে যে রাস্ত তারা চলতে চায় হয়েছে আয়াতি মাতা আল্লাহ তালা সেই দিকে চালিত করবেন যেদিকে তুমি চলতে চাও তো যাকে আল্লাহ তালা মিসগাইড করবেন সে গাইডেড হওয়ার কি রাস্তা আছে জাহান্নাম এবং আল্লাহ তালা তাকে জাহান্নাম চাখাবেন ओसातमसिराटे निकृष्ट जैसा निकृष्ट परिणति आल्लाफ करें तो जरा आल्ला रसुलर तर्क वितर्क कर रसुल इस्लम समाधान के रिजेक्ट कर গায়ের সিল মোমিনকে অনুসরণ করে যদিও তাদেরকে হেদায়ত দেওয়া হয়েছে এবার আমরা যাচাই করিনি প্রথম শর্ত হচ্ছে রস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন কিনা হ্যাঁ এই ব্যাপারে আল্লাহ তালার দায়িত্ব পূরণ করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন এবং আমরা সাক্ষী দেই যে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন তাহলে এবার আমরা দেখে নেই যে আমরা আসলে যেদিকে চলতে চাই সেদিকে আল্লাহতালা আমাকে চালিয়ে দিয়েছেন না আমরা সঠিক পথে আসি শর্তগুলির মধ্যে প্রথম শর্ত হচ্ছে আমরা কি আল্লাহ রসুলের আনিতো সুননার সাথে তর্ক সূন্য বিরোধিতা করতেছে না যারা আল্লাহ রসুলের সুন্নাকে বিরোধিতা করে অর্থাৎ রসুল ইসলামের বিরোধিতা করে ইউশা আকিকির রসুল রসুলের বিরোধিতা করে রসুলের সাথে তর্ক বিতর্ক করে বেয়াদি করে রসুল সাথে যদিও তাকে হেদায়ত দেওয়া হয়েছে আমাদের হেদায়ত দেওয়ার পরেও যদি রসুল ইসলামের সূন্না আমাদের সামনে উপস্থাপন আমরা এটাকে রিজেক্ট করি বিকজ অফ আর্ ওন থিঙ্কিং আর বিকজ অফ এনিথিং অন্য কোনো আইডিওলজির কারণে অন্য কোন গোষ্ঠীর কারণে অন্য কোনো সংগঠনের কারণে যে এই সংগঠন রসদ আসলামের এই সুন্নাকে অনুসরণ করে না অতএব আমি এই সুনাকে অনুসরণ করব না আমার সংগঠন বা আমার ওলামাকেরাম আমি যে সমস্ত ওলামাকেরামকে অনুসরণ করি আমি যে স্কুল অফ থটের অনুসারী তারা রসুল ইসলামের এই অনুসরণ করে না অতএব আমি অনুসরণ করব না এই মানসিকতা পোষণ করি অর্থাৎ রসুল ইসলামের সুন্নাকে রিজেক্ট করি সাথে একতলাভ পোষণ করি বেআদি করি যদিও আমাকে হেদায়ত দান করা হয়েছে এবং গায়ের সাবিল মেনিনকে অনুসরণ করি যেই সাবিল মোমেনদের সাবিলদের যে রাস্তা যে রাস্তা মোমেনদের চলার কথা সেই রাস্তায় না চলে আমি গায়ের সাবিল মেনিনদেরকে অনুসরণ করি আল্লাহ তালা যে পন্থায় আমাদেরকে চলতে বলেছেন সেই পন্থা ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রের পথে আমি চলি অন্য কোন সামাজিক প্রক্রিয়া অন্য কোন রাজনৈতিক প্রক্রিয়া অন্য কোন পারিবারিক প্রক্রিয়া এবং অন্য কোন মানসিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নিজের জীবনকে আমি পরিচালনা করি তবে আমি সেই দুইটা শর্তের মধ্যে পড়ে গেলাম যে শর্তের মধ্যে পড়ে গেলে আল্লাহ তালা বলেছেন নুয়াল্লি হিমা তাওয়াল্লা আল্লাহর কসম আল্লাহ তালা তাকে সেই পথে পরিচালনা করবেন যে পথে সে পরিচালিত হতে চায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন अनुस्लह जहान्न जो सब चे जघन्य जैगा जो जहान्न मध्य अल्लाह तला दाखिल कर अल्लाह तला के हिफाजत करें सठिक रास्ता रखें यी रास्ता थारे रसुलसलम जीवन सम्पर्नते हैं जी रसुलसलम जीवन सम्पर्मी ना जी तब रसुलसलम जीवन बाहक जरा जा रा रसुल्लम जीवन सामने उस्थापन कर তাদের ভুল তৈরির কারণে বা আমা আমি যার থেকে ইসলাম গ্রহণ করেছি বা আমার সমাজকে দেখে আমি এমন এমন জিনিস নিয়ে যেতে পারি নিয়ে নিতে পারি যেগুলি রসু ইসলামের জীবনের সাথে সাংঘর্ষিক সেই জন্য রস জীবনকে জানার জন্য সর্বাত্মক চেষ্টা করা আমাদের জন্য সকলের জন্য জরুরি আর ইসলামের জীবন হচ্ছে আখলাকের লাখের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আখ কি জিনিস আখলাক হচ্ছে একজন মানুষের হৃদয়ের ভিতরে যখন ইমান এবং এলম প্রবেশ করে आसमानी एलम एवं एल प्रवेश आल्ला तला तरफ थे ज्ञान प्रवेश तक तरह जो मैनिफेस्टेशन तैरि है अर्थात बाह्यिक जो प्रकाश तर द्वारा प्रकाशित है जेको क्या प्रेक्षपटे से आखलाको एनसामारे यहाँ व्यक्तिगत व्याख्या जे हमें शर दिए আমাদের জবান দিয়ে আমাদের আইকন্টাক আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে যা যা প্রকাশ করতে পারে সবগুলিকে আখলাক বলে আর রসুল ইসলামের আখলাক হচ্ছেন সব পরিস্থিতিতে যেই যে পরিস্থিতিতে রসু ইসলাম গিয়েছেন যেই যে পরিস্থিতির উপর দিয়ে রসু ইসলামকে নিয়েছেন সেই পরিস্থিতিতে সবচাইতে উন্নত আচরণ যেটা করা সম্ভব সেটা হচ্ছে রসু আসলামের আখলাখ অর্থাৎ রসু আসলামের আখলাক দ্বারা রসুল যেটা করেছেন সেটাই সর্বোচ্চ সর্ব সর্বোন্নত আচরণ আমরা যদি রস আসলামের অনুসরণ করি এবং সেইভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি তবে আমাদের দ্বারাও ইনশাল্লাহ আমাদের তরফ থেকে সর্বোচ্চ যে বেস্ট আচরণ করা সম্ভব সেটা প্রকাশিত হবে আশা করা যায় আল্লাহতলা সিরাতের মাধ্যমে আমাদেরকে এই উদ্দেশ্য কবুল করা হাসিল করা তৌফিক দান করবেন আল্লাহ তালা সহজ করেন নাম্বার ফাইভ রসলামের সিরার উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলির মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে কোরআন বোঝার চেষ্টা করা সেই রা শুধু রস ইসলামের জীবনকেই উপস্থাপন করবে না কোরআন শিক্ষার একটা কোরআন শিক্ষার ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে যাতে কোরআনের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমাদের তৈরি হয় কোরআনের ব্যাপারে সাহি বুঝ আমাদের মধ্যে তৈরি হয় কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলি স্বাধীন যেগুলি বোঝার জন্য তার প্রেক্ষাপট জানা সবসময় জরুরি না যেমন জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা কি আমার বর্ণনা यस्त जिसके आल्ला तला उपस्थापन कर आयतग के बोझार जो ओई आयत प्रेक्षापट के जाना सब समय जरूरी है ना क्योंकि आयत आल्ला उपस्थन करगार्ज़ प्रेक्षापटना जरूरी खूब सदा मोटा भावे जो भाषा कथा बोली कथा के बोझार जो तरह प्रेक्षापटा जा कख कखो खूब जरूरी जाए जदि পানি এক গ্লাস গ্লাস হাতে নিয়ে যদি বলি পানি তো আমার অঙ্গভঙ্গি আমার হাতের গ্লাস দেখে আমার পানি শব্দটার অর্থ মানুষ বুঝে নিবে আমি পানি দিয়ে কি বলতে যাচ্ছি। আবার আমি যখন বলবো বালতি হাতে নিয়ে কাঁধে গামছা নিয়ে বলবো পানি তখন এই পানির পরিমাণ আর কোন কোয়ালিটির পানি আমি চাচ্ছি এটা মানুষ বুঝে নিবে আমি যখন ক্ষেতের মধ্যে চাষ করার সময় লাঙন নিয়ে সব প্রিপারেশন নিয়ে বলবো পানি তখন মানুষ বুঝে নিবে যে গোসল করার মতো এত পরিষ্কার পানি না হলেও চলবে খাওয়ার মতো পরিষ্কার পানি না হলেও চলবে সাদা কাদাওয়ালা পানি হলেও চলবে কোন ধরনের পানি আমি বোঝাচ্ছি শুধু আমার এই পানি শব্দ দ্বারাই বোঝা যাবে না এইটার সঙ্গে পানি শব্দ ব্যবহার করার সময়কার আমার অঙ্গভঙ্গি আমার অবস্থা এগুলিকে বোঝা জরুরি তো সেই রকমভাবে কোরআনের মধ্যে আল্লাহ তালা কিছু আয়াতকে ব্যবহার করেছেন विशेषकर हुकुम हकामगुल व्यवहार करगुलि कौ नाजिल हो निलकृत अवस्थाटा कि कारोन घटनार प्रेक्षे नाजिल होटार प्रेक्षी रसुल रिएक्ट कर रसूसलम सहबीरा क्यों रिएक्ट कर और ओईटे रसुल्लम सहबीरा क्यों समाज मध्य अंजाम दिए इम्प्लीमेंट कर बोझा जरूरी यही रसुलना बुझले कुरान के अनुधावन करा कुरान् हुकुम हाकामग के बोझा जो कठिन हो जाए যদিও সিরা জানলেই যে সব কিছু তা না সেই জন্য আমাদের তফসিল জানতে হবে ওলামাকামের পরামর্শ নিতে হবে ওলামাকামের থেকে ইল হাসিল করতে হবে সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু সিরা জানার মাধ্যমে আমাদের যেটা হবে কোরআনের কখন কোন আয়াতগুলি নাজিল হয়েছে এটা সম্পর্কে একটা সাধারণ স্বচ্ছ ধারণা আমাদের তৈরি হবে একটা সাদা মোটা ধারণা তৈরি হবে অন্যথায় আমরা কোরআনের আয়াতকে ব্যবহার করব এর প্রেক্ষাপট না জানার কারণে আমরা এমন জায়গায় কোরআনের আয়াতকে ব্যবহার করব হয়তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না সঠিক জায়গায় হবে না আবু আয়ুব আনসারি রাজি আল্লাহতালন যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন রসলামের জামানার পরে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন রোমান সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল একটা ব্যাটেলের মধ্যে তো সাহাব মুসলমানদের সঙ্গে ইয়াদের মধ্যে সৈন্যদের মধ্যে এক সৈন্য তিনি তাবইন ছিলেন মানে সাহাবি ছিলেন না সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন যদিও মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানে শহীদ হয়ে গেলেন তো অন্য সাহাবিরা বা অন্য সঙ্গীরা বলা শুরু করলেন আবু আবু সঙ্গীরা বলা শুরু করলেন আল্লাহ তালা কোরআনে এর কথাই বলেছে যে নিজেকে তাহলুকার দিকে ঢেলে দিয়েছে যে নিজেকে তাহালুকা হালাকাতের দিকে ঢেলে দিয়েছে তখন আবু আইব আনসারি রিয়তরণ বলেন যে তোমরা এই আয়াত সম্পর্কে জানো না তোমাদের এই আয়াত সম্পর্কে কোনো ধারণা নেই এ আয়াত আমাদের উপরে নাজির হয়েছে এ আয়াত আমাদের উপরে নাজিল হয়েছে যখন আমরা যুদ্ধরত ছিলাম যখন আমরা অনেক বেশি ঘরের বাইরে থাকতে হয়েছে যুদ্ধে বিভিন্ন ময়দানে থাকতে হয়েছে বিভিন্ন আউটপোস্টে থাকতে হয়েছে তখন আমরা আমাদের ঘরের কথা আমাদের চাষাবাদের কথা সব এগুলির ব্যাপারে আমাদের কোনো সময় দিতে পারিনি কিন্তু যখন ইসলাম কিছুটা স্টেবল হয়েছে আমরা যখন অনেকখানি বিজয় হয়েছি তখন আমরা পরামর্শ করছিলাম যে আমরা রসুসলামের কাছে যাবো রসুসলামকে গিয়ে জিজ্ঞেস করবো এই রসুল্লাহ আমাদের কিছু সময়ের জন্য ফুরসত দেওয়া হোক যাতে আমরা আমাদের চাষাবাদ ঘরবাড়ি এগুলিকে কিছুটা সামলে নিতে পারি তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে তাহলুকার দিকে হালাকাতের দিকে ঢেলে দিও না তো এই একই আয়াত এর প্রেক্ষাপট না জানার কারণে রসু ইসলামের সাহাবিদের সঙ্গী যারা ছিলেন যেহাদে অংশগ্রহণকারী তারাও আয়াতের ভুল ব্যাখ্যা করে ফেলেছেন শুধু প্রেক্ষাপট না জানার কারণে ইমানের ব্যাপারে তাদের কোনো তাদের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করি না কিন্তু এলমের ব্যাপারে শুধু প্রেক্ষাপট না জানার কারণে কত বড় ভুল সিদ্ধান্ত হয়ে যা সম্ভাবনা হয়েছিল तो अल्लाह तला सीरा जाना माध्यम इनशाल्ला आने आयात सदा शा, मैटा सरल व्याख्या बुझार तौफिक आल्ला दान कर आल्ला तला सहज कर नम्बर सिक्स सीरातर आ गुरुतपूर्ण उद्देश्य मध्य हमारे सामने जो उद्देश्य को उपस्थापन करा होंगे इसलम प्रतिष्ठा पर्यक्रमिक वास्तव रूप बोझा अल्लामिल्ला इस्लाम एम एक धर्म बला जाए इम धर्म जे शुद्ध हुकुम अहकाम के संरक्षित रखें हुकुम अहकाम के वस्त कर पंथा के संरक्षण कर रसुअल जमाना रसूसल्लम जी, ना, जी की भावे जे हुकुमगलि रसुसल्लम नाज़िल से हुकुमगी के रसुल्लम जीभूम्लीमेंट कर समाज मध्य जो हूकुम नाजिल हवा एक जिनस मानवियों रूपे इमप्लीमेंट कर समाज मध्य वास्तवायन एक्त हे अल्लाह तला कुर आने एक हूकुम दिए हुकुमटा के मानुषरा क्यों उपलब्धि करब एवं से समे कि প্রতিষ্ঠা করব সেইটার জন্য মানবীয় উপস্থাপনা রসু ইসলাম ইসলাম থেকে আমরা শিখতে হবে এবং এই উপস্থাপনাগুলি এবং এই প্রক্রিয়াগুলিকে রসুল ইসলামের সিরিয়ার মাধ্যমে আল্লাহ তালা সংরক্ষিত রেখেছেন আমরা যদি আহলি কিতাবদেরকেই দেখি আহলে কিতাবদের ধর্মের কিছু অংশ হয়তো বাকি আছে কিছু অংশ হয়তো পরিবর্তিত হয়েছে কিছু অংশ হয়তো বাতিল হয়ে গেছে হারিয়ে গেছে কিন্তু যে অংশগুলি বাকি আছে বা যে অংশগুলি হারিয়ে গেছে বা যে অংশগুলি সমাজে প্রতিষ্ঠিত নয় সেগুলিকে প্রতিষ্ঠা করার কোনো উপায় এই সমস্ত ধর্মের মানুষের অনুসারীদের জানা নেই এগুলিও হারিয়ে গেছে অথচ ইসলাম যেমন প্রতিষ্ঠিত ইসলামের হুকুম হকামগুলি যেমন সংরক্ষিত আছে ইসলামের হুকুম হকাম প্রতিষ্ঠা করার পন্থাকেও আল্লাহতালা সংরক্ষণ করেছেন এজন্য সিরা শিক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেন প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়াগুলি আছে ধারাবাহিক প্রক্রিয়া আছে তার বাস্তব রূপ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই এলম থেকে মালামাল দান করেন সিরাতের সপ্তম উদ্দেশ্য হচ্ছে সিরাত একটি ইবাদা আমাদের এই আয়োজন আমাদের এই বসা আপনাদের এই শোনা এটা কোনো এন্টারটেনমেন্ট না এইটা কোনো সময়ে কাটানোর উপকরণ না जे किसमय बसी किसु समय कथा शुने जा बिल्कुल ए रकम ना यहाँ इबादा एक सीरा एक्ट इबाद एक गुरुत्वपूर्ण इबाद जी इबादर मध्यमें रसलमर जीवन के जानतेब रसलम जीवन जाना मध्यमें रस इसलम के अनुसरण करतेब रसोस्लम के अनुसरण करार्धमेंल्लाह तलाार हुकुम हकाम के पूरा करतेब्ला तला भलोबासा बृद्धि पा जै आलोचनाराध्यमे ये जिन बृद्धि पाए तो से आलोचना के इबादत बोलते ইবাদত বলতে হচ্ছে আল্লা তালা করিমে বলেছেন কুল ইনকুন্ত যদি তোমরা আল্লাহকে ভালোবাসো রসুলসলামকে বলেছেন বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো অর্থাৎ রসুসলামকে অনুসরণ করো তো রসুল ইসলামকে অনুসরণ করার জন্য রসুল ইসলামের জীবনকে জানার উদ্দেশ্যে রসু আসলামের সিরা নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতি ভালোবাসাকেই প্রদর্শন করছি আর এই জন্য এটা একটা ইবাদত এটা একটা মজলিস জিকির এটা জিকিরের মজলিস আর এইটা যদি আল্লাহর কাছে কবুল হয় একটা জিকিরের মজলিস হিসেবে ইনশা আল্লাহ আমরা আশা রাখি যে আমাদের চারপাশে এখন এই পরিমাণ ফেরিস্তা আছে যারা এক এক ডানায় এক ভর করে আড়স পর্যন্ত পৌঁছে গেছে যাদেরকে হয়তো আমরা দেখি না আমরা হয়তো ছোট একটা মজময় পৃথিবীর একটা মজময় আল্লাহ সম্পর্কে আলোচনা করছি আল্লাহ তালা আমাদের সম্পর্কে আলোচনার জন্য এর চেয়ে অনেক বড়ো এক মজমাকে উপস্থাপন করেছেন সেই মজমার মধ্যে যেখানে ফেরেস তারা বসে আছেন সেই মজমার মধ্যে আল্লাহ তালা আমাদের নিয়ে আলোচনা করছেন আল্লাহ তালার ওয়াদা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার ব্যাপারে যদি আলোচনা করো আমি তোমাদের ব্যাপারে তোমাদের চেয়ে উত্তম মজমায় আলোচনা করব। তো আল্লাহ তালা যদি কবুল করেন আমাদের এই মজমাকে জিকিরের মজমা হিসাবে ইবাদতের মজমা হিসেবে তবে আমরা বিশ্বাস করি আমরা একটা পৃথিবীর সবচেয়ে দামি এক পরিস্থিতির মধ্যে এখন আছি আলহামদুলিল্লাহ এই জন্য সিরাত একটা ইবাদত আর সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেখানে সিরাতের অনুষ্ঠান হয় সিরা সম্পর্কে আলোচনা হয় সিরার কিতাব পাওয়া যায় সেগুলির ব্যাপারে একটু মনোযোগী হই আমাদের সময়গুলিকে বের করে নিয়ে আসি একটু কোরবানি করে আমরা এই সময়গুলিকে আমরা এখানে ইউটিলাইজ করি আমরা বোঝার চেষ্টা করি রসলামের সিরা যেটা আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আমি হয়তো একদম उल्टा पथे चलती रसुलिर पारे जी जीवन टे सम्पू घूरिए रसुस्तम सरार प्रोग्रामगे एक गुरुत्ई आल्ला तला सबाई के कबुल करें रसुल उद्देश्य हसलामी परिचय मूल्यबोध तैरीर इसलामी परिचय मूल्यबोध तैरीर प्रिय भाई बोन एक खूब करुण अवस्थार मध्य दिए जाडेंटिटी क्राइसिसर मध्य भूकसी इसलम আমাদের সমাজে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে এবং সমাজের গাফলেতির কারণে আমাদের ব্যাপক গাফলিতির কারণে আমরা আমাদের মূল্যবোধ থেকে বঞ্চিত আমাদের যে মূল মূল্যবোধ এটা থেকে বঞ্চিত আমরা আমাদের যে মূল পরিচয় তা থেকে বঞ্চিত আমরা এমন এক কালচার দ্বারা ডোমিনেটেড এক গ্লোবাল কালচার দ্বারা ডোমিনেটেড যে কালচার আসলে কখনোই আমাদের কালচার না আমরা এমন এক কালচার দ্বারা কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে কালচারটা যেমন প্রোটেক্টেড তেমন প্রোমোটেড যেটাকে যেমন সংরক্ষণ করা হচ্ছে যারা চাপিয়ে দিয়েছে তারা সংরক্ষণ করছে আমরাও সেরকমভাবে সংরক্ষণ করছি তারা যেমন এটা আমাদের সমাজের মধ্যে প্রচারণা করছে সেটার আমরা মুসলমান হয়ে সেটারই প্রচারণা করছি যার ফলে আমরা অন্ধকার থেকে অন্ধকারতম সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের স্বর্ণযুগকে ভুলে গেছি আমরা আমাদের ইতিহাসের ইতিহাসকে ভুলে গেছি যার ফলে আমরা আমাদের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি টমাস ফ্রিডম্যান আমেরিকান একজন রাইটার নিউ ইয়র্ক টাইমসের জন্য লেখেন গত মার্চ নাইনটি নাইনের একটা ইস্যুতে তিনি লিখেছেন দ্য হিডেন হ্যান্ড অফ দ্য মার্কেট উইল নেভার ওয়ার্ক উইদাউট আ হিডেন ফেস্ট ম্যাকডোনালস ক্যানট ফ্লারিশ উইদাউট ম্যাকডোনাল্ড ডাগলাস দ্য ডিজাইনার অফ এফ ফিফটিন ম্যাকডোনাল্ড ডাগলাসকে ছিল এফ ফিফটিনের ডিজাইনার বিমান যে এক্স ফিফটিন প্লেন এইটার ডিজাইনার ছিলেন তো আর ম্যাকডোনাল্ডস কি ম্যাকডোনালস হচ্ছে একটা খাবার দোকান যেটা ওয়ার্ল্ড এখন খুব বিখ্যাত একটা দোকান তো এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যে আমাদের যে পণ্যগুলি আছে আমাদের পণ্যগুলি আমি সাধারণটা বাংলায় যদি বলি বাণিজ্যিক শক্তি কখনো সফল হয় না যতক্ষণ পর্যন্ত তার পিছনে গোপনভাবে কাজ করে একটি সামরিক শক্তি অর্থাৎ ম্যাকডোনালসের মতো যে বাণিজ্যিক প্রোডাক্টগুলি আছে সেগুলি সারা দুনিয়াতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এর পিছনে ম্যাকডোনাল্ড ডাগলাসের মতো সামরিক শক্তি কাজ করে অর্থাৎ তুমি আমাদের পণ্য গ্রহণ করবে আর নাহলে আমাদের এফ ফিফটিন এসে তোমার উপরে বম্বিং করবে এইজন্য আমরা এই খুব বাস্তব কথা খুবই সত্য কথা যদি আমরা একটু ব্রিটিশ পিরিয়ডের দিকে তাকিয়ে দেখি আমাদের এই উপমহাদেশে আমরা ব্রিটিশদেরকে দেখেছি আমাদের এই উপমহাদেশে আসতে আমরা পর্তুগালকে দেখেছি পর্তুগিজকে দেখেছি আমাদের এখানে আসতে আমরা আর্মানিয়ানদেরকে দেখেছি আমাদের এখানে আসতে আমরা ফ্রান্সের গভর্নমেন্টকে আমাদের এখানে আসতে দেখেছি কিন্তু আমাদের এখানে সার্ভাইভ করেছে কী যারা সার্ভাইভ করেছে তারা কি আসলে তাদের পণ্যের গুণে গত মানের কারণে সার্ভাইভ করেছে আপনি জানেন আরমানি টোলায় যান বাংলাদেশের ঢাকা শহরের যে আর্মানি টোলা যারা ঢাকা থাকেন বাংলাদেশ থাকেন আর্মানি টোলা গিয়ে দেখেন আর্মানি টোলায় আরমানিয়ানদের সম্পর্কে আমি জানি মাত্র একটা চার্চ খুঁজে পাবেন আরমানিয়ান চার্চ এবং একটা কবরস্থান এখানে আছে আরমানিয়ান গ্রেভিয়েট যেটা আছে খ্রিশ্চানদের গ্র্যাভিয়েট এবং মাত্র গোটা দুই তিনেক পরিবার সর্বোচ্চ দশটা পরিবার আমার জানা মতো দশটা পরিবার আছে আরমানিয়ানরা যারা বাংলাদেশে সাফার সারভাইভ করতেছে পুরা জাতিটা আরমানিয়ান পুরা জাতিটা পুরা কালচারটা ভ্যানিস্ট আমাদের এখানে আর্মানিয়ান কালচারের কোনো ট্রেস নাই কোনো হদিশ খুঁজে পাবেন না কেন অথচ আরমানিয়ানরা যে সমস্ত উপকরণ নিয়ে এসেছিল আমাদের এই দেশে সেগুলি সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করেছি সেই ব্যাপারে আমার ধারণা আমার পড়াশোনা বলে যে আর্মানিয়ানদের প্রোডাক্টগুলির গুণগত মান যথেষ্ট ভালো ছিল তারপরও আরমানিয়ানরা আমাদের এখানে সার্ভাইভ করতে পারেনি কেন অথচ ব্রিটিশদের অবস্থা দেখুন আমাদের রেল স্টেশনগুলি দেখুন বাংলাদেশের সমস্ত রেল স্টেশনগুলি দেখুন পুরা হিন্দুস্তানের রেল স্টেশনগুলি দেখুন পাকিস্তানের রেল স্টেশনগুলি দেখুন এবং সরকারি কলোনিগুলি দেখুন সরকারি ভবনগুলি দেখুন থানাগুলি দেখুন জেলখানাগুলি দেখুন যত কিছু দেখবেন প্রত্যেকটার মধ্যে যত স্থাপত্য আপনি দেখবেন প্রত্যেকটার মধ্যে ব্রিটিশ কালচারের ছোঁয়া এখনও পর্যন্ত বিদ্যমান আমাদের পোশাক আশাক দেখুন আমরা ব্রিটিশ পোশাক দ্বারা আমাদের নিজেদের সমস্ত পোশাকগুলিকে রিপ্লেস করেছি আমরা ব্রিটিশ কালচার তারা আমাদের সমস্ত কালচারকে রিপ্লেস করেছি আমাদের সব কিছু আজকে ব্রিটিশদের দ্বারা ডোমিনেটেড কেন কারণ ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে এসেছিলেন শুধু তাদের বাণিজ্যিক শক্তি নিয়ে না সঙ্গে তাদের সামরিক শক্তি নিয়ে তাদের সামরিক শক্তি শক্তিশালী ছিল যার ফলে অন্য সমস্ত সামরিক শক্তি তাদের কাছে পরাজিত হয়েছে এবং তাদের বাণিজ্যিক শক্তি আমাদের কে ডোমিনেট ডো করছে এখনও ব্রিটিশটা চলে গেছে আমাদের কাছ থেকে প্রায় ষাট বছরের বেশি সময় অথচ আমরা এখনও ব্রিটিশ দ্বারা আচ্ছন্ন আমরা আমাদের নিজেদের পরিচয়কে ভুলে গিয়েছি আমাদের মূল পরিচয় হচ্ছে ইসলাম আমাদের মূল্যবোধ হচ্ছে ইসলাম আলেকজান্ডার সলজেন্ড রাশিয়ান একজন রাইটার ফিলোসোফার তিনি বলেছেন টু ডিস্ট্রয় আিপল ইউম্যান ফার্স্টভার দের রুট কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে তাকে তার মূল থেকে বিচ্ছিন্ন করতে হবে যদি কোন জাতিকে তার মূল থেকে বিচ্ছিন্ন করা হয় তবে সে জাতি আপনাতেই বিলুপ্ত হয়ে যায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে আপনি কোনো জাতিকে তার মূল থেকে বিচ্ছিন্ন করতে চান তিনি যেভাবে বলেন যে আমি তাদের হিস্ট্রিকে ভুলিয়ে দিতে চাই কোনো জাতিকে যদি তার হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া হয় তবে সে তার কোনো মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকার অবস্থা খুঁজে পায় না এবং সে কচুরি পানার মতো ভাষমান বৃক্ষের মতো ভা ভাসমান গাছের মতো যেটা আসলে বৃক্ষও না গাছও না যেটার মূল তার মাটির সাথে যুক্ত নয় যে কোনো পানির স্রোতে সে যেদিকে ইচ্ছা সেদিকে ভেসে যায় হারিয়ে যায় তার নিজস্ব কোনো পরিচয় নেই নিজস্ব কোনো ঠিকানা নেই এই গ্লোবাল কালচার আমাদের উপরে এমনভাবে চাপানো হয়েছে যে আমরা আমাদের হিস্ট্রিকে ভুলে গিয়েছি আমরা আমাদের কালচারকে ভুলে গিয়েছি আমাদের প্রকৃত কালচারকে ভুলে গিয়েছি আমরা চাই না আমাদের কালচার আমাদের মূল থেকে বিচ্ছিন্ন হতে আমাদের মূল হচ্ছে ইসলাম আমাদের মূল্যবোধ হচ্ছে ইসলাম আজকে যে আমরা আমাদের মূল্যবোধ থেকে বঞ্চিত তার উদাহরণ আমরা আমাদের যুবকদের দিকে তাকালেই দেখি আমাদের শিশুদের দিকেই তাকালেই দেখি এক ছোট বাচ্চা একবার আমাকে ব্যান কথা স্মরণ করিয়ে দেয় ব্যান অলিম্পিকের একজন একশো মিটারের দৌড়বিদ এবং প্রচন্ড শক্তিশালী রেকর্ড করার পরও তার রেকর্ডটা বাতিল হয়ে যায় ড্রাগ ব্যবহার করার কারণে সেই ব্যান কথা হয়তো অনেক মনে রাখতে পারেনি এই বাচ্চা ছেলে ব্যান নাম মনে রেখেছে অথচ আব্দুল্লাহ ইবনে মাসুদকে চিনো তুমি তুমি হামজা বিন আবদুল মুতালেবকে চিনো তুমি আবদুল্লাহ ইবনে রাওয়া কে চিনো হয়তো এর কারণ আমি তার জানা নেই এবং আমরা দেখি আমাদের স্কুল কলেজগুলিতে কোথাও নবীদের নাম সাহাবিদের নাম শেখানো হয় না নবীদের জীবন সাহাবিদের জীবন শেখানো হয় না আমাদের শেখানো হয় টমাস আলফা এডিসন এর নাম আমাদের শেখানো হয় গিরিশ চন্দ্র শেখ এনারা এনাদের যার যার জায়গাতে ভূমিকা পালন করেছেন সমাজের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করেছে যারা আমাদের সমাজের হিরো তাদের নামটাই আমরা উপস্থাপন করিনি আমাদের এই স্যাকুলার সমাজ আমাদেরকে আমাদের মূল্যবোধ আমাদের হিস্ট্রি থেকে সম্পূর্ণ বিমুখ করে রেখেছে এবং আমাদের হিস্ট্রি থেকে হিস্ট্রিকে মুছে দেওয়ার মাধ্যমে আমাদের মূল্যবোধকে মূল্যবোধ থেকে আমাদের মূল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে আমরা যদি আমরা যদি আজকে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি কোন বাচ্চা একটা ফুটবল টিমের পুরা হিস্ট্রি বলে দিতে পারবে একটা হকি টিমের একটা ক্রিকেট টিমের পুরা হিস্ট্রি বলে দিতে পারবে অথচ এই বাচ্চাকে যদি আমি পঁচিশজন না নবীর নামের কথা জিজ্ঞেস করি জন নবীর নাম আমাদের বেশিরভাগ বাচ্চারা বলতে পারবে না দশজন সাহাবির নাম আমাদের বেশিরভাগ বাচ্চারা বলতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের তো দূরে থাক আমরা নিজেরাই বলতে পারি না এইটা হচ্ছে আমাদের অবক্ষয়ের একটা নিদর্শন একটা উদাহরণ যেটা আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে স্বাভাবিক পর্যায়ে রূপ নিয়েছে अवस्था के फिर आसते चाहिए जो प्रकृत मूल्यबोधे चले आसते चाहिए मूल्यबाद के समाज मध्य प्रतिष्ठा करते चाहिए तब ये ग्लोबाल कलचार बिुदे जीता उपर एच प्रचंड भावे प्रमोट कर इंटरेस्टिंगी ग्लोबाल कलचारोएक्स करें एकसाथे थे से एका थे उच्छेद कर अथवा মূল্যবোধকে উপস্থাপন করব প্রতিষ্ঠা করব তাদেরকে উচ্ছেদ করব। অবস্থাটা দাঁড়িয়েছে এই এইরকম যার ফলে কালচারাল একটা কনফ্লিক্ট সমাজের মধ্যে কালচারাল যে দ্বন্দ্ব কালচারাল দ্বন্দ্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এইটা থেকে বেরিয়ে আসা এইটা এইটাকে এইটা থেকে বেরিয়ে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে যে আমাদের ইসলামকে সমাজের সামনে উপস্থাপন করা রসুল ইসলামের জীবনকে তার সাহাবির জীবন জীবনকে সেই সময়ের জীবনকে উপস্থাপন করা উপস্থাপন করার মাধ্যমে সমাজে অন্য কোনো সমস্ত কালচারের কাউন্টার হিসাবে এটাকে প্রতিষ্ঠা করা সমাজে সমস্ত কাউন্টার হিসাবে প্রতিষ্ঠা করা দেখানো যে তোমাদের কালচারে যত সমস্যাগুলি আছে সব সমস্যার সমাধান আমাদের এই এক কালচারে যেটা চৌদ্দোশো বছর আগে লুসু ইসলাম ইমপ্লিমেন্ট করেছেন সফল প্রতিষ্ঠা করেছেন এবং সেইটা ফল আমরা আজকে চোদ্দোশো বছর পর পর্যন্ত ভোগ করছি চোদ্দশো বছর পর পর্যন্ত ভোগ করছি মজার ব্যাপার হচ্ছে আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখুন ১৩ বছর চেষ্টা করেও তারা তাদের দেশে মদকে ব্যান করতে পারেনি রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন তারা তাদের মদকে ব্যান করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইন প্রণয়ন করা হয়েছিল মদ বন্ধ করার জন্য কিন্তু দীর্ঘদিন চেষ্টা করে তারা ফেল করেছে অথচ ইসলাম প্রতিষ্ঠার পন্থা এত সুন্দর যে ইসলাম আরবের মদ্যপ সমাজকে পরিপূর্ণ মদের ট্রেসলেস করে ফেলেছে যার ফলে ইসলামের দ্বারা প্রভাবিত আরব থেকে বহু দূরে আজকে বাংলাদেশের মানুষ যারা সারাউন্ডেড বাই নন মুসলিম একদিকে বার্মা একদিকে ইন্ডিয়া এবং মদের কালচার আমাদের চারপাশে অথচ আমরা কেউই মদ খাই না ইন জেনারেল বাংলাদেশের মানুষ মদ খায় না কেন সেই ইসলামের প্রভাব আজকে চোদ্দশো বছর পরেও আমাদের বাংলাদেশে বিদ্যমান এই জন্য আমাদের ইসলাম এবং রস ইসলামের জীবন এবং রস ইসলামের সাহাবিদের জীবন এগুলি আমরা প্রমোট করার মাধ্যমে এগুলি আমরা সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের মূল্যবোধকে ফিরে পেতে পারি আমাদের মূল্যবোধকে ফিরে পেতে পারি এবং আমাদের হারানো ইতিহাসকে প্রতিষ্ঠা করতে পারি আবার আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য সহজ করেন এবার জেনে নেই এর কাউন্টার হিসেবে আমাদের কাছে কি পদ্ধতি আছে আমরা প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে ইসলামী ইতিহাস নবী রাসুলের জীবন সাহাবিদের জীবন সম্পর্কে এবং এই চৌদ্দোশো বছরের পুরা হিস্ট্রি সম্পর্কে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা আমাদের নিজেদের যেমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামী ইতিহাসের উপরে পরিপক্ক করে গড়ে তোলার চেষ্টা করি এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক আমাদের ইতিহাসের সাথে আমাদের নবী রাসুলদের সাথে সাহাবিদের সাথে এত বেশি মজবুত হবে যে ওই জায়গাটায় অন্য কেউ এসে নিজেদের অবস্থান করে নিতে পারবে না কারণ সাহাবিদের সামনে যারা সাহাবিদের জীবন জানে তাদের সামনে অন্য কোন জীবন আসলে পাত্তাই পাওয়ার জায়গা নেই পাত্তাই পাওয়ার কোনো সুযোগ নেই আর যারা সস্তমের জীবনকে জানবে না সাহাবিদের জীবনকে জানবে না তাদের হেরোর জায়গাটা খালি থাকবে সেই জন্য ওই জায়গাটাতে আসলে যে কেউ এসে জায়গা করে নেবে এই জন্য আমাদের উচিত আমাদের হিস্ট্রির উপরে ব্যাপক একটা জ্ঞান তৈরি করা এবং আমরা যারা এখনও ভালো মতে হিস্ট্রি জানি না চেষ্টা করি হিস্ট্রির উপরে ভালো বই পাওয়া যায় भलो लेक्चार्सगुली पाव जाए ओराम से इंटरनेटर जुग प्रचुर तथ्य पाव जाए, जाए। चेषा करीजे दे के एनरेज कर निजेल के बृद्धि करारेपारे अधीनस्थे घर तालीम करी हमें बाछाद शिखाई नबीर हिस्ट्री शिखाई छोटो छोटो गल्पर बी पा जाए जेखने नबीर हिस्ट्री पाव जाए इंग्लिशे बांगलाएंते संग्रह कर इनशाअल्लाचर हृदय पूर्वपुरुषा তাদের সতত সততা তাদের শক্তি এগুলির একটা মানে চিরস্থায়ী একটা প্রভাব বিস্তার করবে ইনশাল্লাহ আর দ্বিতীয় যেটা হচ্ছে উম্মার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা এবং তাদের ব্যাপারে কেয়ার করা আজকে আমরা আমাদের বিভিন্ন পরিচয়ের কারণে আমরা সারা দুনিয়ায় যে মুসলমান আছে নির্যাতিত নিপীড়িত মুসলমান এদের সম্পর্কে নিজেদের ব্যস্ততার কারণে খোঁজ রাখার কোনো প্রয়োজনই বোধ করি না আমরা যে যে যার যার জীবনকে নিয়ে ব্যস্ত আবার আমাদের মধ্যে যারা ইসলামী মূল্যবোধ ধারণ করি কিছুমাত্র এবং ইসলামী দিনের ব্যাপারে দায়ী হিসাবে নিজেকে নিজের সময়টাকে ব্যবহার করি তাদেরকেও বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সারা দুনিয়ায় মুসলমানদের উপর যে নিপীড়ন চলছে সেগুলোর ব্যাপারে একদমই ওয়াকে ফাল না প্রত্যেকজন আমেরিকান মুসলিমের উচিত আফগানি মুসলমানদের কি অবস্থা সে সম্পর্কে ওয়াকে হওয়া প্রত্যেক ব্রিটিশ মুসলিমের উচিত এরাকি বাচ্চাদের अवस्था सम्पर् वाकेफल हवा तरह हृदय के ठंडा करार्जन जाए रास्ता खोजा प्रत्येक इंडियन मुसलिमें उचित काश्मीर मुसलमान हृदय क्षत के निबीड़न कर बंद करारेष्टा करा, करा, करा। प्रत्येक बांगाली मुसलमान उचित हमारे पास आरकान मुसलमान कष्ट के अनुधा करा तष्ट लाघव करार चेष्टा करा। আর আজকে আমরা আমাদের নিজেদের চাল ডাল বিদ্যুৎ বিল আর তেল পেঁয়াজের হিসাব নিয়ে এত বেশি ব্যস্ত যে না নিজেদের দিনের ব্যাপারে আমাদের কোনো খবর আছে না অন্যদের দিনের ব্যাপারে আমাদের কোনো খবর আছে বিশ্বাস করেন আমরা যদি এই পরিস্থিতিতে এইভাবে চলতে থাকি একদিন বাংলাদেশের মুসলমানকে দেখেও অন্য দেশের মুসলমানরা শুধু দূর থেকে আহ বলবে সাহায্যের জন্য এগিয়ে আসবে না সেই আমাদের প্রত্যেকের উচিত মুসলমানদের ভ্রাতৃত্ব বোধ মুসলমানদের ব্রাদারহুডকে মুসলমানদের ইসলামী পরিচয়কে ইসলামী ভ্রাতৃত্ব বোধকে অনুধাবন করে এক প্ল্যাটফর্মে চলে আসা একটা ইয়াতে অবস্থানে নিজেদেরকে অবস্থান তৈরি করা ইনশাল্লাহ তাহলে বাতিল শক্তি আমাদের সামনে দাঁড়াতেই পারবে না অথচ এই কাজ না করার কারণে এখন এমন অবস্থা হয়েছে এরা শুধু আমাদের শোষণ এবং শাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আমাদের মূল থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে এবং অনেক অংশে তারা সফলও হয়েছে এবং তারা তাদের সলিউশনকে আমাদের সামনে উপস্থাপন করে তাদের সিস্টেমকে আমাদের সামনে উপস্থাপন করে তাদের আইডিওলজি তাদের কালচারকে আমাদের সামনে চাপিয়ে দেয় এবং এই চাপিয়ে দেওয়া কালচারকে যদি আমরা বাধা দেই আমরা যদি এগুলিকে রিজেক্ট করি গ্রহণ না করি তবে আমাদের এমন সব লেভেল দিয়ে চিহ্নিত করা হয় যাতে আমরা সমাজের এলিয়েন হিসেবে উপস্থিত হই हमें जंगी हिसाब सेन है टेरिस हिसाब से उपस्थन जे देशे जे शब्द पाकिस्तान देशेदगार्ड हिसाब से उस्थापन कर है अमेरिका से टरिस्ट रैिकल मुसलिम हार्डलैंड इसलमिस्ट यब्द द्वारा व्यवहार कराते मुस्लिम समाज करा एक ভিন্ন প্রজাতি হিসেবে অবস্থিত হয়। এবং আমাদের কথা কেউ না শুনে তাদের কথা শুনে এবং ইসলামকে কেউ গ্রহণ না করে তাদের সলিউশনকেই ক্রবুল করে আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমরা যদি দেখতাম যে সাহাবিদের জীবন আমরা যদি দেখতাম যে সাহাবিরা বাতিল কালচারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছেন তাহলে আমরা আমাদের বর্তমান অবস্থার ব্যাপারে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো অবস্থা তৈরি হতো না আমাদের নিজেরা লজ্জিত হওয়া আমাদের কোনো উপায় থাকতো না आल्ला तला हृदय के ठंडा करें इसलाम प्रतिष्ठा कराराध्यमे प्रथम तो जीवन इसलम्रतिष्ठित हो दरकार सामाजिक जीवन इसलम्रतिष्ठित हो दरकार दुईटा सैमिलटेनिय एक ही शुरू होरकार एक ही साथे यहीजन सब नियो करी इनशाला निजेद जीवने छोटो छोटो सहज अमलगुली करब तब बड़ो बड़ो कठिन कठिन अमलगुली आल्ला तला करार तौफिक दान कर सहज भावे आल्ला तारा सबाई के कबुल करें नम्बर नाइन नम्बर नाइन हम রসু ইসলামের নবতের প্রমাণ অনুধাবন করা সেরাতের উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে রসু ইসলামের নবতের প্রমাণকে অনুধাবন করা ওল্লাহি রসু ইসলামের জীবনটাই এমন যে রসুসলামের জীবন যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবে তার কাছে রসু ইসলামজি নবী ছিলেন এইটা প্রমাণ করার জন্য আর কিছু দরকার হবে না পরে যদি দুনিয়াতে কোনো মেরাকল থেকে থাকে তবে সবচাইতে বড়ো মেরাকল হচ্ছে হুদ রসুল ইসলামের জীবন কারণ রসুল ইসলামের জীবন এত মেরাকলাস এত অসাধারণ এত অল্প সময়ের মধ্যে আমরা পুরা মানব হিস্ট্রির মধ্যে কোনো একজন মানুষকে তার সামনে দাঁড়া করাতে পারি না কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য যারা মাত্র তেইশ বছর বয়সে পুরা বিশ্বের মধ্যে এই পরিমাণ ভূমিকা Uh, रेखे हैं एक कम्युनिटी प्रधान हिसाब से एक शिक्षक हिसाब से जो मिलिटारी प्रधान हिसाब से एक विशाल बड़े प्रधान हिसाब से রাজনীতিবিদ হিসাবে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে একজন সামরিক প্রধান হিসাবে সারা দুনিয়াতে তিনি তার নিজস্ব আইডিওলজি অর্থাৎ আল্লাহ তালা প্রদত্ত আইডিওলজিকে যেভাবে প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন পুরা পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে এইটার কোনো দলিল নেই উদাহরণ নেই এইটার কোনো তুলনা করার মতো আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মাত্র দশ বছর বয়সে সময়ে 10 বছর সময় অর্থাৎ মদিনার দশ বছর সময়ে ইসলাম মদিনা থেকে এমন দ্রুত গতিতে ছড়ানো শুরু করে এই গতি আরও একশো বছরে একদম মদিনা থেকে শুরু করে উত্তরে তুর্কীর প্রায় ইস্তাম্বুল পর্যন্ত দক্ষিণে আরব মহাসাগর আর পশ্চিমে মরক্কো পর্যন্ত এবং উত্তরে আফগানিস্তান এবং আফগানিস্তান পার হয়ে বুখারা সামারকান্ত পর্যন্ত পৌঁছে গেছে মাত্র একশো বছর বয়সে একশো বছর সময়ে এমন এক আইডিওলজি এমন এক প্রচেষ্টার মাধ্যমে রোসা দিনকে প্রতিষ্ঠিত করেছেন যেইটা তার নবী হওয়া ছাড়া আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না একজন ব্যক্তির পক্ষে তার জীবনে এত কিছু করা এত কিছু করা এবং তার প্রভাব এত এতশো বছর পরে শত শত বছর পর পর্যন্ত একই রকম বিস্তৃত থাকা এটা একজন নবী ছাড়া আর কোনোভাবে কারো পক্ষে করা সম্ভব না আমরা এর আগে অনেক নবীদেরকে দেখেছি ইভেন নবীদের মধ্যেও যত নবী আছে তারাও এত কিছু করতে পারেন এই খুদ্ রসলাম যেটা করেছেন এইজন্য আমরা আসলে রসুল ইসলামের জীবন জানার মাধ্যমে জানছি দ্য লাইফ অফ দ্য গ্রেটেস্ট সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির নবীরা তো শ্রেষ্ঠ সাধারণ মানুষের মধ্যে আর তিনি সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমিকার দিক থেকে মর্যাদার দিক থেকে আহ আমরা জানছি আসলে দ্য লাইফ অফ দ্য গ্রেটেস্ট আমরা জানি মাইকেল হার্ট আমেরিকান একজন লেখক তার বিখ্যাত বই দ্য হান্ড্রেড তার ভূমিকাতে তিনি কিছুটা কৈফিয়ত দেওয়ার মতো করে লিখেছেন যে আসলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নাম্বার ওয়ান এক নম্বরে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তায় ছিল না সে একজন খ্রিস্টান মাইকেল হার্ট একজন খ্রিস্টান তার তো উচিত ছিল যদি ধর্মীয় মূল্যবোধ থেকে বিচার করে তাহলে জিজাসকে অর্থাৎ ঈসা আল্লাহ আসলামকে এক নম্বরে দেওয়া আর অন্য কোনো মূল্যবোধ থেকে চিন্তা করলে অনেক ব্যক্তিকে তিনি দিতে পারতেন কিন্তু তিনি মোহাম্মদ সাল্লাহ আসলামকে এক নম্বরে দিয়ে এবং ঈসাআলাসলাম এবং অন্যান্যদেরকে পরবর্তী নম্বরে দেওয়ার মূল কারণ কি ছিল তিনি বলেছেন যে আমি সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে মোহাম্মদ সাল্লাহ আসলামকে যাচাই করার চেষ্টা করেছি কম্পেয়ার করার চেষ্টা করেছি তুলনা করার চেষ্টা করেছি যেদিক থেকেই তুলনা করার চেষ্টা করেছি সামরিক দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে নৈতিক দিক থেকে যেদিক থেকেই তুলনা করার চেষ্টা করেছি সব দিক থেকেই মোহাম্মদ সাল্লাহ আসলামকে ফার্স্ট পেয়েছি তাই কিছুটা বাধ্য হয়ে আমি মোহাম্মদ সাল্লাহ আসলামের নামটাকে এক নম্বরে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এই আসলে আমরা স্টাডি করছি দ্য লাইফ অফ আল মুস্তফা মুস্তফা মানে হচ্ছে দ্য চুজ ওয়ান যাকে বাছাই করা হয়েছে তো আমরা রসুল ইসলামের সিরাত চর্চার মাধ্যমে আসলে দ্য লাইফ অফ মুস্তফা আল মুস্তফার সিরাতকে অনুধাবন করছি চেষ্টা করছি বোঝার যে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যাকে বাছাই করেছেন শ্রেষ্ঠ হিসাবে যার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিম অফ দ্য ক্রিম আল্লা তালা আমাদেরকে সবাইকে রুস আসলামের জীবনকে বুঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা যারা আমাদের ভাই বোনরা আছেন যারা সিরাচর্চা সম্পর্কে ওয়াকিফাল যারা রেগুলার চর্চা করেন তাদেরকে অনুরোধ করব আপনারাও ছোট ছোট হালাকা করুন এবং আপনার ভাইকে আপনার অন্যদেরকে সিরার দিকে ইনভাইট করুন সিরার কিতাব উপহার দিন আর যারা আছেন সারাউন্ডেড বাই নন মুসলিম যারা এমন দেশে আছেন যারা চারিদিকে অমুসলিম তাদেরকে অনুরোধ করব যে আপনারা কোরআনের একটা সহজ অনুবাদ এবং রস ইসলামের সিরার একটা ছোট গ্রন্থ সংক্ষিপ্ত অথচ সহি গ্রন্থ নিজেরা সংগ্রহে রাখুন সংগ্রহে রাখুন এবং আপনাদের এই নন মুসলিম ভাইদেরকে উপহার দিন আমি আমার নিজের জীবনে দেখেছি অনেক নন মুসলিম ইভেন ইহুদিরা শুধু রসুল ইসলামের জীবনকে জীবনই একটা বই পেয়ে রসুল ইসলামের জীবনের ব্যাপারে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছেন এবং এর সংখ্যা একদম সামান্য নয় অনেক সংখ্যা সেই জন্য আপনারা যারা আছেন ইউরোপ আমেরিকাতে যারা আছেন আমাদের ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করবো রসুল ইসলামের সিরা পড়ুন এবং রসুল ইসলামের সিরার ব্যাপারে যেখানে যেখানে প্রোগ্রাম দেখেন সেগুলি সংগ্রহে রাখুন গ্রহণ করুন এবং এগুলিকে আপনার ভাইদের কাছে উপহার পাঠান এবং আমাদের এই অনুষ্ঠানগুলিকেও আপনারা সংগ্রহ করে আপনাদের ভাইদেরকে শেয়ার করুন ফেসবুকের মাধ্যমে টুইটারের মাধ্যমে এবং অন্যান্য যে পন্থা আপনাদের জানা আছে সমস্ত পন্থা এগুলোকে ছড়ান যাতে আমরা আমাদের সমাজে রসু জীবনকে আবার মজবুতের সাথে মজবুতির সাথে ফিরে নিয়ে আসতে পারি এবং আল্লাহতালার কাছে আশ্রয় চাই আমাদের সমস্ত ভুল ত্রুটি থেকে এবং সঠিক আমল করার তৌফিক চাই আর আপনাদের দোয়া এবং উপদেশ দ্বারা আমরা উপকৃত হব বলে আশা করি আমাদের নেক্সট প্রোগ্রাম দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সুবান আল্লাহ বি হামদি সুবানুক আল্লাহম আবিহামদিকে আজতাক ফিরুকা